বীর সতলার সংগ্রাম পিয় তৌহ জনাতা বীর সার সাম পিয়া তৌহদি জনাতা এক বিরাট তফসিরুল কোরআন মাহাবিল চলিতেছে সম্মানিত এলাকাবাসী এখন আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন ইসলামী বিপ্লবের সম্বানিত সহকারী পরিব সমিত সাহি তাড়াতাড়ি করে পেন্ডেলে চলে আসুন সম্মানিত এলাকাবাসী আমাদের প্রধান আকর্ষণ প্রধান মুফাসির অনুরোধ করা যাচ্ছে আপনারা এদিক সেদিক ঘুরাফিরা না করে রাস্তায় দাঁড়িয়ে না থেকে পেন্ডেলের নিচে বসে পড়ুন সম্মানিত এলাকাবাসী সম্মানিত মুসলমান সম্মানিতা বন্ধ পর্দা সহকারে জন্য সুন্দর করা হয়েছে সম্মানিতা বাবনের আপনারা মাহবিলের পিছনে আপনাদের জন্য পবিত্র কোরআনুল কালিম থেকে সরাসরি তফসিল পেশ করবেন ইসলামী বিপ্লবের অগ্রদূত তরুণ প্রজন্মের সংকর বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব যুবকদের নয়ানমণি বিশিষ্ট আলমেদিনে আমি মাহবিল কমিটির পক্ষ থেকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمد عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما بارك على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ثم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سبيدا يُسْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِلْ لَكُمْ زُنُوبَكُمْ وَمَا إِنْ يُتِعَ اللَّهُ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا وقال تعالى لَقَدْ كَانَ لَكُمْ أُصْوَةٌ حَسَنَةٌ فِي إِبَرَاهِيمَ وَالَّذِينَ مَعَهُ إِذْ قَالُوا لِقَوْمِهِمْ إِنَّا بُرَآءُ مِنْكُمْ وَمِمَّا تَ نفرنا بكم وبدى بيننا وبينكم العذاود والبغضاء أبدا حتى تؤمنوا بالله وحده إلا قول إبراهيم لأبيه لا استغفرن لك وما أملك لك من الله من شيء ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير وقال تعالى لقد كان لكم في رسول الله اسوة لقد كان لكم اسوة حسنة في ابراهيم والذين معه وقال تعالى والذي ارسل رسوله بالهدى ودين الحق ليزهو على الدين كله وكف الله شهيدا وقال تعالى الالام يحسب الناس ان يتركوا ان يقولوا امننا وهم لا يفترون وَلَقَدْ فَتَنَّ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ فَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ وقال تعالى فَإِنْ تَوَلَّوَ فَقُلْ حَسْبِيَ اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُمْ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ وقال رسول الله صلى الله عليه وسلم أيها الناس إن الله قد أذهب عنكم ربية الجاهلية ودعا الزنهاب الآباء الناس ضر كريم وشقي هين على الله ثم تلا هذه الآية يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعرفوا إن أكرمكم عند الله أتقاكم وقال رسول الله صلى الله عليه وسلم لا تركب الناس لا تركب الناس كما كان قبلكم شبرا بشبرين وزراعا بزراعين حتى لو جعلوا دحراب دخل بن دخلتم فيه وقال رسول الله صلى الله عليه وسلم اعطيت خمسا لم يعط احد قبل من الانبياء اعطيت جوامع الكلم ونصرت بالمرسيه شهرين وجعلت الارض كلها مسجدا وطهورا والرطيد الشفاعة وخطم يبي النبيون وقال رسول الله صلى الله عليه وسلم أبغط الناس إلى الله سلاسة ملحد في الحرم ومبتغ في الإسلام سنة الجاهلية ومطلب دم بإن مسلم إلا بحق نفسه وقال رسول الله صلى الله عليه وسلم بادلوا بالأعمال فتنا قطع الليل المظلم من الدنيا الله لنا ولكم في সর্বপ্রথম মহান শুক্রিয়া আমরা সবলে তার দরবারে আমরা নিবেদন করি আলহামদুলিল্লাহ আলমী এবং মহারবি সাল্লাহ যার ইসলামের পরিচয় নিয়ে হাজার বছর পৃথিবীর বুকে আছি সালাম তার উপর আমার ভাইয়েরা এবং আজকের আয়োজক আপনাদের আমি কৃতজ্ঞ যে আপনারা এমন এক সময়ে জাহরিয়াতের নিখেষ অন্ধকার একদম বই পরিবেশে আপনারা একটা উদ্যোগ নিয়েছেন আমি দুই কারণে আপনাদের প্রশংসা করি আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনারা নাম দিয়েছেন তাফসির তাফসির ও কোরআন নামে অনেক বড় বড় সম্মেলন হয় অনুষ্ঠান হয় কিন্তু সব কিছু থাকলেও তাফসির নেই কিন্তু আমরা চেষ্টা করবো পুরোটাই আমরা যাতে তাফসির মধ্যে থাকি কোরআনের মধ্যে থাকি আমি এই জন্য ধন্যবাদ জানাই আপনাদেরকে যে আপনারা কোরআনের সাথে সম্বন্ধ যুক্ত করে আপনারা আজকের এই আয়োজন করেছেন আমি স্পষ্টভাবে আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা বিষয়টা হয়তো আমার ব্যাপারে এখানে আসা যাচ্ছে তারপর বলতে হয় আলোচক নির্বাচনের ক্ষেত্রে আমার মনে হয় আপনারা বেশি ভুল করেন নাই আমি এই কথাগুলো এই বলছি যে কোরআন নির্বাচন আজকে আমরা এখন সমাবেত হয়েছি সেই কোরআনের বাণী এবং এই কোরআনে যারা ধারাবাহক ছিলেন দেড় বছর আগে আর বর্তমান সময়ে যারা কোরআনের সাথে নিজেদেরকে যুক্ত বলে দাবি করতেছেন বৈশ্বিক পরিমণ্ডলে গড়বাল পরিমণ্ডলে আবার আমাদের আঞ্চলিক দেশীয় পরিমণ্ডলে দুঃখদর বাস্তবতা হল কোরআনের নামে দুটি প্রজন্ম একটা প্রজন্ম সাহাবলা প্রজন্ম নবীওয়ালা প্রজন্ম আরেকটা প্রজন্ম সাহাবাদ উত্তসুর দাবিদার নবীদের আজও দেড় হাজার বছর পরে কোরআনের সে ধারক আছে সে বাহক আছে সে কোরআন আছে কিন্তু কোরআন আজকে পরাজিত যে কোরআন দেড় হাজার বছর আগে পিছিয়েছিল তাহলে কথা পরিষ্কার কোরআন দেড় বছর আগে ছিল কোরআন দেড় বছর পরে আছে দেড় হাজার বছর আগে কোরআন ধারাবাহক ছিলেন এখনো কোরআন ধারাবাহক আছে হাজার বছর আগে কোরআনও ছিল হাজার বছর আগে কিন্তু তিন নম্বর পয়েন্টে এসে উল্টো হয়ে গেল সফি হাজার বছর আগে কোরআন বিজয়ী কোরআন ছিল আর আজকের কোরআন পরাজিত কোরআন কথা ঠিক এই কোরআন যে আমি পরাজিত বলেছি কোরআনের শিক্ষা পরাজিত নয় কোরআনের আদর্শ পরাজিত নয় কোরআনমান পরাজিত নয় কোরআনের একটি শব্দকে কেউ পরাজিত করতে পারবে না কিন্তু কোরআনের যারা ধারক বাহক পরে যার দাবিদার লাঞ্ছিত তারা অবদস্থ তারা এই দায় বা তাদেরকে বহন করতে হবে এই পদনামের দায় তাদেরকে বহন করতে হবে কোরআনের ব্যর্থতা তো এখানে নেয় নাই বরং এখানে আমি বলবো যারা ইসলামের শত্রু তাদের কোথায় লাভ নেই আমি যতটুকু আমার এই পঁয়তাল্লিশ বছরের জীবনের বালঘবাবের জন্য পনেরো বছর বাদ দিলে তিরিশ বছর নিবিড়ভাবে যেটা আমি লক্ষ্য করেছি বারবার যেটা আমার কাছে স্পষ্ট হচ্ছে মুসলমানদের যাবতীয় দুর্দশা এর একটি কারণ হলো সেটা কোনোভাবেই সেটা শক্তি সেটা নয় মুসলমান মুসলমান করে বাস্তবতা কি আছে এবং সময় আরো বহু গড়িয়েছে শুধু মুসলমান মুসলমান শত্রু নয় ইসলামকে মুখোমুখি করা হয়েছে শুধু আওয়ামের পর্যায়ে নয় ইসলামের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে ইসরায়েল রাষ্ট্রের পক্ষে অশ্লীলতার পক্ষে মজবু মুজাহিদদের পক্ষে সবচেয়ে কথা বলতেছেন সৌদি আরবের আল নামধারী স্কলাররা মিশরের আলম নামধারী স্কলাররা কথা বলতেছেন এবং তাদের দেখা দেখি শুধু মিশরে আলেম যে তার ইমানকে বিক্রি করে দেয় আমি আলম দেখ মানহানি করতেছি না আমার ভাইয়া আর কোন করতে এসেছি নিজের কোনো আবেগ নিজের কোনো অনুভূতি কোন তারাই পৃথিবীর ইতিহাসের প্রথম কলঙ্ক ছিল মানব সভ্যতা কে ধ্বংসের পিছনে ঈশা ইসলামকে হত্যা করার হত্যার চেষ্টার পিছনে বসন্ত নবীদের হত্যার পিছনে এবং সুদের পিছনে। ঘুষে দেওয়াজ দেওয়ার পিছনে তাগুদ কেমা ক্ষমতাসীন করার পিছনে পিছনে রেখেছিল আল্লাহ আল্লাহাদ একটা গোষ্ঠীকে চিহ্নিত করেছেন যাদেরকে আমরা প্রতি নামাজের মধ্যে সালাতের মধ্যে আমরা এক একবার লন দিয়ে থাকি প্রতি রাখাতে একবার করে লন দিয়ে থাকি আজকে নতুন করে কোন তফসিলের দরকার নেই শুরু হয়েছে না পড়লে যদি ইমান না থাকে নামাজে হব না ফাতেহা হানফি সালাফি হানফি মালিক সমস্ত মাঝাবে সুরে ফাতেহা পড়া জরুরি কেউ সেটাকে ইমাম থাকলে বলেছেন মুক্তাধির পরে সুরে ফাতেহা পড়ে না হানিমিদের বক্তব্য সুরে ফাতেহা পড়া না পড়ে জানিয়ে নয় হানিমিদের বক্তব্য হলো সুরে ফাতেহা দিদি ইমাম থাকে ইমামকে অবশ্যই পড়তে হবে পৃথিবীর বুকে হাজার বছরে কোন একটা মসজিদ এমন আছে বলেছেন কেউ আজ বলেছেন কেউ বলেছেন ইমাম থাকলেও পড়তে হবে কেউ বলছেন ইমাম থাকলে পড়ার দরকার নেই সুরেফাতে গুরুত্বরা কোথায় সুরে ফাতেহার মধ্যে তহিদের বার্তা আছে আকিদের বার্তা আছে আখারদের কথা আছে মানুষের সাথে আল্লাহ সম্পর্ক কথা আছে মানব জীবন ব্যবস্থা হিসেবে ইসলামের কথা আছে এবং রাজনৈতিক একটা বার্তার মাধ্যমে একটি দোয়ার মাধ্যমে সুরেফার কথা শেষ হয়েছে আমি বলেছি রাজনৈতিক বার্তা কারণ এক জাতির সাথে আর জাতির সম্পর্ক এটা সোশ্যাল সম্পর্ক সোশ্যাল রিলেশন সামাজিক সম্পর্ক আমাদের সাথে বিজাতিদের যে সম্পর্ক আমাদের ইহুদ এবং সাথে ওই বিষয়কে আল্লাপাকিমে আল্লাহ পাক নিয়ে এসছেন আল্লাপাক বলতেছেন এই দোয়া করো প্রত্যেক নামাজের মধ্যে প্রত্যেক সুরার মধ্যে প্রত্যেক রাখা মধ্যে দোয়া প্রাপ্ত হবে সিহরাতেন সত্য পথের আমাকে হেদায়ত প্রাপ্ত আমাকে করেন হেদায়ত দান করুন সিহরাত নামতে আলিহীন আপনি এর আগে যাদেরকে সত্য পথ দিয়েছিলেন নবীদেরকে সিদ্দিকদেরকে সুহদায় মুজাহিদিনদেরকে সৎ লোক সালে হিনদেরকে এবং সাথে সাথে আল্লাহকে ইন্ডিকেট করে দিয়েছেন আর একটা করি নাই এই ছোট বাক্যের মধ্যে আল্লাহ পাক কি বার্তা আমাদেরকে নিহত রেখেছেন আল্লাপাক এ স্পেসিফিক সুনির্দিষ্টভাবে তাদের নাম না নিয়ে বলেছেন আমাদেরকে দুটি সম্প্রদায়ের পথ দেখাবেন না একটা হলো গজপ্রাপ্ত সম্প্রদায় গজবপ্রাপ্ত অভিশপ্ত সম্প্রদায় আরেকটি সম্প্রদায় হলো বলটা অভিশপ্ত একটা অভ্যস্ত আমার ভাইয়েরা আমি আসলে এখন আমার মূল বক্তব্য শুরু করি নাই আমি ভূমিতে পড়তেছি আমার আয়োজক ভাই তাকে ধন্যবাদ দিতে গিয়ে যে আপনারা বিষয়বস্তু নির্ণয়ে এবং আলোচক নির্ণয়ে আপনাদের সাবজেক্ট নির্ণয়ে আপনাদের চিন্তাধারা ঠিক করণে আপনাদেরকে পরিষ্কার একটা অবস্থা আপনাদেরকে যেতে হবে আজ মুসলিম মার যে অবস্থা সে করুণাবস্থার সাথে বিগত তিন হাজার বছর আগে সাড়ে তিন হাজার বছর আড়াই হাজার বছর আগে জুহুদি জাতির সাথে সাদৃশ্য রয়েছে আমি এই কথাই বলতে চাচ্ছিলাম ওই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে সরে ফাতে হার মাধ্যমে যে বার্তা শুরু হয়েছে দুটি জাতিকে ছিন্নিত করে দেওয়া হয়েছে একটি ইহুদি জাতি আর একটি খ্রিস্টান জাতি এই দু জাতির ধ্বংসের পিছনে সে জাতির ছিল এবং হিন্দু এবং ইহুদি ধর্মের আলমদেরকে আহ্বান বলা হয় কোরআল করিম আপনি দেখবেন এই পুরো জাতি ধ্বংসের পিছনে উস্কানির পিছনে পদপ্রষ্টার পিছনে মূল প্রণা ছিল সেই সময় ব্যক্তি ছিলেন তারাই ছিলেন কথাগুলো খুব কঠিন এবং্লাম কেমন পর্যন্তের জন্য আমাদেরকে ফিতনা সম্পর্কে সতর্ক করেছেন ফিতনা সম্পর্কে সতর্ক করেছেন আমি আগামী দিনে আপনাদেরকে ইসলামকে প্রতিষ্ঠা করা ইসলামকে বিজয়ী করা একটা মিশন ভূমিকায় আমি এবং বর্তমান সময়ে সু দেশে বিদেশে যারা তাদের প্রসঙ্গ টেনেছি এই জন্য নই আগামী দিনে আপনাদের দিন আসবে আরো দিন আসবে এখন তো মাত্র মোদী ট্রাম্প এদেরকে দেখতেছেন আগামী দিনে দবজালের সরাসরি হবে সেই দিন গুলো আসতেছে দেখতে পাবেন এখন দেখতে পাচ্ছেন আমি দেখতে পেয়েছেন একটি দল দাঁড়িয়ে যাবে যারা আপনার হকের পথকে যারা রুদ্ধ চেষ্টা করবে এজন্য আপনাকে আপনার পথ তরুণদেরকে তরুণদের পথ নির্বাচন করার জন্য দুটি নিতে হবে একটি হচ্ছে কোরআনের পথ গাই মাকুবি আলিহীন লিঙ্ক ওই ইহুদি ধর্মের ভিতরে ইহুদের আহ্বার হিসেবে ছিল আজ ছিও ভিন্ন চ্যালেঞ্জ তারা কি করেছিল তারা একটা কাজ করেছিল সেটা হলো ইহুদি ধর্মের আ ইহুদি জাতির সাথে তাও রাজ্যের সম্পর্কে ছিন্ন করে দিয়েছিল খ্রিস্টান ধর্মের রাহে যে পিউর যে ইঞ্জিল ছিল সেই ইঞ্জিলের সম্পর্কে ছিন্ন করে দিয়েছিল কথা ঠিক এখনো কি হচ্ছে এখনো জাতের কাছ থেকে কোরআনের আসল বাণীকে সরিয়ে দেওয়া হয়েছে কোরআনের আসল তহিদের বাড়তি সরিয়ে দেওয়া হয়েছে আকিদের বাড় থেকে সরিয়ে দেওয়া হয়েছে আমরা যখন কোরআন খুলে আমাদের মহাসড়া যখন আলোচনা শুরু করেন আকিদার কথা বলেন কিসের আগিদা ওই পুরান ছিলিখ বর্তমান জমানায় ভিন্ন রকম কথা ঠিক কিনা তৈহিদ আগের জমানার মূর্তির সিরিকের সাথে যেমন সামদর্ষিক তৈহিত তহিত আগের কুরাইশের জমানায় কুরাইশের আমলে তৈি যেমনি ভাবে তৈহ যেমনি ভাবে মূর্তির সাথে সাংঘর্ষিক কতগুলো খুব খেয়াল করবেন তৈহি আজ থেকে দেড় হাজার বছর আগে মূর্তির সাথে সাংঘর্ষিক দল তৈরি হলো হ্যাঁ ফলাসবাদের দল তৈরি হলো ইসলাম ধর্মে তারা প্রবেশ করলো মমতাজের একটা তৈরি হলো ফলাসফাদ তৈরি হলো এবং তাদের এগেনস্ট মোকাবলার দল তৈরি হলো চিন্তার জগতে ইতিহাসের তিনটা স্রোত তৈরি হলো কেউ গ্রীক দর্শন বিশ্বাস করে আল্লাহকে স্বীকার করতে লাগলো কেউ গ্রীক দর্শন পরে আল্লাহ কেউ স্বীকার করলো না কিন্তু আল্লাহ করতে আরেক দল যারা আল্লাহকেও স্বীকার করলো আল্লাহ সিফাত কে স্বীকার করলো কিন্তু আল্লাহ সিফাত করতে লাগলো কয়টা দল তৈরি হয়েছে তিনটা দল একদল যারা আল্লাহ জাতকে স্বীকার করলো আল্লাহকে তারা মানলো না আরেক দল আল্লাহ কে মানলো কিন্তু আল্লাহ না প্রথম দল হচ্ছে যখন সেগুলো আর ভিতর জমা হয়ে যখন সেগুলো চলে আসলো মুসলমানদের মধ্যে তখন মুসলমানদের ভিতরে এক নাস্তিক প্রজন্ম তৈরি হলো আল্লাহ ব্যথা তার একটি হয়ে গেলো আল্লাহ ব্যাপারে তারা সংশয় বাদী হয়ে গেল আর একদম তারা আল্লাহ করলো না কোরানে আছে তো তারা বলতে লাগলো মহতাজ আরো বলতেছে আল্লাহ কবি আল্লাহিনত নেই নাউজ সেই বাহিরের পড়ালেখা পরে বাহিরের বাতাসে দ্বন্দ্ব বাতাসে তারা নষ্ট হয়ে তারা ডাইরেক্ট আল্লাহকে স্বীকার করতে পারলো না কিন্তু আল্লাহর গুণাবলীকে তারা কি করলো করলো আরেক দল আমাদের ভিতরে তারা কি করতে লাগলো মমতাজারিদের মুখ করতে গিয়ে যে আল্লাহ তাহলে এক কাজ করি আল্লাহকে তো স্বীকার করা যাবে না মানুষের মারকে আল্লাহ গুণাবলিকে স্বীকার করলো বলবে মমতাজারি হয়ে গেছে এক কাজ করি আমরা আল্লাহর গুণাবলীকে আমরা তাহব শুরু করে কি করে দিব তা শুরু করে এইভাবে সালাফের পথ থেকে বিচ্ছুত হয়ে গেল আমার ভাইরা আমি যেটা বলতে চাচ্ছি আজকে সেটা হলো মূলত সিরিকের কথা সিরিকের কথা বলতে গিয়ে মন্তের কথা পছন্দ আসছে সিরিকে কথা বলতে গিয়ে আল্লাহর গুণাবলিতে তাবির করার কথা আসছে আমার মূল কথা ছিল সিরিকের উপর এই যেটা বলছিলাম কোরআনের চেতনা আজ থেকে দেড় হাজার বছর আগে মূর্তির সিরিকের সাথে সাংঘর্ষিক ছিল পরে যখন মূর্তি যখন বিলুপ্ত হয়ে গেল পৃথিবীতে যখন মূর্তির সভ্যতা ধ্বংস হয়ে গেল থেকে তখন মুসলমানদের মধ্যে এক দল একদল আল্লাহর আগে যেমন কিছু নাই জগতের আগেও কিছু নাই নজুল্লাহ তারা আল্লাহকে মানতেছে নামে কিন্তু এটা বৈজ্ঞানিক দার্শনিক শিরিপ দার্শনিক সিঁড়ি এখন যখন এই দার্শনিক সিরিখ যখন আসলো তখন কেউ কথা বলে নাই আমাদের সালাহের মধ্যে আমাদের আলমদের মধ্যে আর নতুন যে দার্শনিক আদি আউ্লা এটা তখন যেহেতু মূর্তি না এটা বলা যাবে এরকম বলে নাই সিঁড়ি যখন মূর্তির সেকেল আসলো সিঁড়িখ যখন তাকে মূর্তির সুরত দিয়ে আসলো শিরিক যখন পাথর ঈদ পাতকেল এগুলোর মূর্তির মাধ্যমে যখন আসলো ইসলাম যখন ওখানে যেভাবে আঘাত করেছে। সিলেক যখন দার্শনিক পদ্ধতিতে আসলো তখন ইসলামের বাণী নিয়ে কোরআনের কথা নিয়ে ওই দার্শনিক আঘাত করেছেন কথা ঠিক এরপরে শাসক গোষ্ঠীর আসলো কিছু বনিউমাইয়া বনু আব্বাসিয়া বড় মতো ভালো ছিল বনুমাইয়ার দল বনু আব্বাসিয়ার মধ্যে মারাত্মকভাবে ভাবে সিরিখের চর্চা হলো বেদাতের চর্চা হলো এমন এমন রাজাবা আসলো যারা তাদের কাজে কর্মে নিজেদেরকে তারা প্রভুত্বে তারা দাবি করার মতো হয়ে গেল তখনও ওলামায় বিরত করেছেন এটা আল্লাহর সাথে শিরিখ হয়ে যাচ্ছে আল্লাহ সবরণের সাথে এটা সাংঘর্ষিক হয়ে যাচ্ছে আমি এই কথাগুলোর জন্য বলছি আমরা সিরিখ বলতে শুধু আমরা মনে করি যে হিন্দুদের যে মূর্তি পূজা সেটাই শিরিখ আবু জাহেলাবুল আহবের মূর্তি পূজা শুধু সেটাই বুধে শিরিপ কিন্তু শিরিক যুগে যুগে সিডিক তার রূপান্তর পাল্ট আজ আমি আপনাদেরকে অত্যন্ত বেদনা সহকারে যে কঠিন বাস্তবতার মুখোমুখি করে দিতে চাই সেটা হলো আমি দাবি করে পড়ছি এবং আমার এই দাবি মিথ্যা নয় আমি কসম খেয়ে দাবি করছি আমি কসম খেয়ে দাবি করছি আই যে সময় মূর্তির যে সিড়ি ছিল ঈদ পাথরের যে সিড়িখ ছিল এবং পাঁচখানে দেড় হাজার বছর তেরো চোদ্দশো বছর নানান রূপে শিরিক এসেছিল আজ আজ দেড় হাজার বছরে এই সময় দাঁড়িয়ে আমরা যে সমস্ত শিরিকের মুখামুখী হয়েছি গ্লোবাল শিরিক, রাজনৈতিক শিরিক, সামাজিক শিরিক সাংস্কৃতিক শিরিক বিজ্ঞানের নামে শিরিক, আইনের নামে শিরিক, বিচারের নামে শিরিক, বুদ্ধির নামে শিরিক বিভিন্ন যে সিরিপ আমাদের সামনে আসছে গণ অন্তরের নামে সমাজন্ত্রের নামে সেকুলারিজম নামে কখন হাজার বছরে এত ভয়াবহ আসে নাই বলতে চাচ্ছিলাম কি বক্তব্য ছিল আর কোরআন কে এখন কোথায় গিয়ে দাঁড়ানো হয়েছে কোরআনের বক্তব্য ছিল সিরিখকে বিলুপ্ত করার জন্য তুমি থেকে কোরআন এসেছে মূর্তি পূজা সিরিখ থাকতে পারে নাই কোরআন বলেছে হয়তো আমি থাকবো তুমি থাকবা প্রস্তাব এসেছিল সহ অবস্থানেরাও তোমাকে আমরা ক্ষমতাও দিয়ে দিব টলারেন্সি ছিল ক্ষমতার ভাড়া বা যে সমস্ত নামদারি মূল ভারতে পাকিস্তানে বাংলাদেশে মিশরে আলজেরিয়াতে এবং এই যে সিরিয়াতে আজকে মুসলমানদের গণহত্যা হচ্ছে মুসলমানদের গণহত্যা হচ্ছে আমি গত এই কোরবানিদের মৌসুমে তাদের ঘোষণার জন্য ঈদের খুববার তো বীর ঘোষণা করার জন্য হলো আল্লাহ আকবর বলা আল্লাহ আকবর বলা আল্লাহবর বলা কিন্তু ওই হতীব দাঁড়িয়ে আল আসে জায়গায় দাঁড়িয়ে যারা বলে একজন মানুষকে সে কত মুসেক হতে পারে আবার নামদারি আলমও সে দেখো আপনার কাছে তো এ কথাগুলো কেনই বলা হচ্ছে সিরিপকে চিহ্নিত করতে হবে বর্তমান জমানার আধুনিক জাহেরিকে আধুনিক শিরিপকে সে বিলুপ্ত করতে পারতেছে না কারণটা কি আবার বলতে চাই এই কোরআন যদি আইজামে জাহারিতের মূর্তির সিরককে দূর করতে পারে গুজাbibno shirik murti ke jodi misbar korte pare waqul jalal haqq wazaha kal batil innal batil kana zahooq আলামতকে চিহ্নিত করে দিয়েছে ইসলাম সে জায়গায় আঘাত করেছে সেটাকে অবসর করেছে সেজন্য কোরআন বিজয়ী হয়েছে ওইভাবে চিন্তিত করে দিচ্ছে না যে আজকে আমাদের জন্য সেকুলারিজম গণতন্ত্র সমাজতন্ত্র কাম্রাক্সের মতবাদ ইউরোপীয় মতবাদ বিবর্তনবাদ বিজ্ঞানের নামে যে সমস্ত বস্তুবাদের বিষয়গুলো এসেছে সেদিপুলা ভেবে চিহ্নিত করে দেওয়া হয় নাই হয় নাই এখানে কলেজ বিশ্ববিদ্যালয় ভাইরা আছেন আপনারা সবাই জানেন বিবর্তনবাদ নামে একটা মতবাদ আছে। এবং আল কোরআনুল কেরিম মানুষের পরিচয় তুলে ধরেছে মানুষের পরিচয় কোরআন দিয়েছে বিবর্তনবাদের জনক ছিল অনেকেই আছে তার মধ্যে বেশি যার নাম বলা হয় কার নাম বলা হয় জারুণের কথা বলা হয় আমার যে বন্ধু বলেছে মানুষের সৃষ্টির মূল রহস্য মূল প্রত্যেকে সেই বিবর্তনবাদের তিরসে পেশ করল বিবর্তনবাদ এখন সেই বিবর্তনবাদ আমাদের দেশেও অংশ এসে পাঠ্য হয়েছে আপনাদেরকে জানা আছে আমাদের কথা হলো রকমের কিতাব আছে সবগুলো ওখানে দার্শনিক একটা কথা আছে আল আলম কদিমুন পুরো জগত হচ্ছে আবি আল্লাহ বলতে কিছু নাই এটা আমরাই সত্যদেরকে বলি এটা যে এরকম একটা কথা আছে এরপর আমরা সেটা জবাব দিয়ে জবাব দিই আল্লাহগুলো হা দিচ্ুন বলে ইতিহাসের অংশ হিসেবে পাঠ করাই হিসেবে সেটা আমরা তাদেরকে পড়াই শিক্ষার জন্য শিক্ষা ব্যবস্থায় থাকতে পারে কালমাক্সবাদ থাকতে পারে বিবর্তনবাদ থাকতে পারে গণতন্ত্র থাকতে পারে সমাজতন্ত্র শিক্ষা ব্যবস্থা থাকতে পারে ধর্মের কক্ষবাদ শিক্ষা সিলেবাস থাকতে পারে কিন্তু সেগুলোকে কি হবে করতে হবে সমালোচনা করতে হবে পর্যবেক্ষণ দিতে হবে যেহেতু আল কোরআন মতো কোনো বৈজ্ঞানিক কিতাবের পুজো কেউ লিখতে পারে নাই আপনারা আপনাদের সিলেবাসে সব রাখেন মনে করবেন না যে আমরা আনারে কিছু লোক এখানে এসেছি কোরআন শিশার আমরা কিছুই হতে বুঝি না কোরআনের কবর মার্খা তাসী শুধু শুধু কবর বড় ক্লাসের সামনে বড় ওই হুজুর আমরা না আমরা কোরআন থেকে বিজ্ঞান আবিষ্কার করার হুজুর আমরা কোরআন থেকে জিহাদকে আবিষ্কার করার হুজুর কোরআন থেকে আমরা কোরআন থেকে রাষ্ট্র ব্যবস্থা বিজ্ঞানের কিতাব আল কোরআন দর্শনের কিতাব আল কোরআন বিশ্বাসের কিতাব আল কোরআন জীবন ব্যবস্থার কিতাব আল কোরআন অর্থনীতির কিতাব আল কোরআন সমাজ ব্যবস্থার কিতাব কথা ঠিক আছে কিনা এবার উচিত হলো আধুনিক শিক্ষা ব্যবস্থায় আপনি পড়েন গণতন্ত্র পড়েন ছেলেদেরকে পড়ান কলেজের বিশ্ববিদ্যালয়ে সমাজতন্ত্র পড়ানীতির মধ্যে আপনারা তার বক্তব্য নিয়ে আসেন গণতন্ত্রের কষ্টে জজন্য কথা নিয়ে আসেন আব্রাহম লিঙ্কর থিওরি নিয়ে আসেন ছাত্র থেকে পড়ান আব্রাহম লিঙ্কর যেভাবে থিওরি দিয়েছেন এইভাবে তো থিওরি কোরআনও থিওরি আছে কোরআনও তো বক্তব্য আছে আমাদের উচিত ঠিক আছে বিজা বিদেশ পড়বো পড়ার পাশাপাশি আমরা সাথে সাথে কোরআন দেশের আমরা কি করবো কাউন্টার করবো আমি কেন বলতেছি এই কথাগুলো এই কথাগুলির জন্য বলতেছি আপনি সিরিখের বক্তব্য দেওয়ার জন্য দেড় হাজার বছর আগে শুধু আবু জাহরের আসতেছেন কিন্তু আপনি আব্রাহম লিঙ্কন এর কথাকে নিয়ে আসেন নাই আব্রাহম লিঙ্কন মুসরে সাহিত্যের সিরিক রাজনীতিবিজ্ঞানের সিরিক সংস্কৃতির পড়িয়ে আপনি প্রত্যেকটা জায়গায় আপনি তাকে দিয়ে কোরআন করবেন তাকে কোরআনকে দিয়ে আপনি তার প্রতিরোধ করবেন আপনি বলবেন আমি তোমাদের সামনে সমস্ত কোরআন সাংঘর্ষিক আশ্চর্যের ধর্মের পক্ষ তোমাদের পড়াতে চাচ্ছ জন্য নিয়ে আসছি এটা সিরিক কোরআন সাংঘর্ষিক রবীন্দ্রনাথ ঠাকুরের সংস্কৃতি নিয়ে আসছি এটা সিরিক কোরআন সাংঘর্ষিক এইভাবে যদি আমাদের ইসলামের অথরিটি আমাদের ইসলামের কর্তৃপক্ষ তারা যদি শিরিক বার্স ইসলাম শিরিক বার্সেজ তৌহিক এইভাবে যদি তারা যদি মেরুকরণ তৈরি করে শিরিককে ইন্ডিকেট করে দেয় এবং প্রতিটা শিরিখকে কোরআন দিয়ে যদি মোকাবেলা করা হয় এই সিরিখ কি রসুল্লাহ রকুল জাল হক বাদিল ইন্দাল ওই রসুলের রসুরের যে মিশন সেই মিশনের মতো কি আমরাও কি আজকে বিজয়ী হতে পারতাম না এটা হচ্ছে পার্থক্য এখানে চিন্তার জায়গা কথা বেশি বলেন আপনি সমস্ত বক্তব্য খোলা থাকছে আল্লাহ বলেন তোমরা কেন সমস্ত কথা বলো যেগুলো তোমরা নিজেরা কও শীতকাল ওয়াজ কম হচ্ছে এবং যারা আমাদের বয়স্ক মুর্বিরা আছেন তারা তাদের ছোটবেলা থেকে শত বছর ধরে ভারতবর্ষের ঐতিহ্য দেখে আসছে না তারা মাহবিল করার ঐতিহ্য আমিও তো গ্রামগঞ্জে যাওয়া হয় বিভিন্ন জায়গায় যাওয়া হয় মাহবিল শোনা আর মাহবিল করা এটা একটা ফ্যান্টাস এবং এটা একটা বিনোদন এটা বিনোদন সাহেব এখানে বিনোদন করার নাই সাহেব এখানে মুসাই করার নাই সাহেব এখানে তামাশা করার নাই সাহেব এখানে আস্থা করার নাই সাহেব এখানে লৌকিকতা করার নাই কথা ঠিকা কিন্তু আমরা মাহফিলে মাহফিলে আমরা ফ্যান্টাসি করতেছি আমরা লৌকিকতা করতেছি আমরা যদি আজ দাঁড়িয়ে যাই তহিড়ের প্রশ্নে সিরিক থাকতে পারে লড়াইয়ের দরকার নেই লড়াই আসতেছে পরে আগে বুঝাপাড়া হতে হবে হেওয়াল হতে হবে ডায়লক্ট হতে হবে আমি কার বিরুদ্ধে আজকে ধর্ম অস্ত্র ধর্ম আমার ভাইয়ের বিরুদ্ধে সে তো শিরিখ বুঝেই নেই সে সিঁড়ি কো করতেছে আবু জাহেলের মূর্তিকে রাষ্ট্র বিজ্ঞান করে নাই তাকে চিন্তিত করে দেওয়া হয়নি আজ আপনার দায়িত্ব বুঝে নেবেন দায়িত্ব বুঝে নেবেন একটাই দায়িত্ব আপনাদের সেটা হলো আজ থেকে আকিদার সংগ্রাম শুরু করা আজ থেকে তহিদের সংগ্রাম শুরু করা এই সংগ্রাম প্রথমে নিজের মধ্যে শুরু করতে হবে নিজের পড়াশোনাকে আমার যাচাই বাসায় করুন নিশ্চয়ই আমি দেখতেছি আশেপাশে যারা আছেন বিশ্ববিদ্যালয়ের কলেজের ভাইয়েরা এখানে হয়েছেন আপনাদের জ্ঞান বিজ্ঞান আলহামদুলিখে কেউ আপনারা ডাক্তার হচ্ছেন কেউ আপনার ইঞ্জিনিয়ার হচ্ছেন কেউ আপনারা সমাজের এই রাষ্ট্রের বিভিন্ন পদে আপনারা পৌঁছতেছেন সবগুলো পড়াশোনাকে আপনারা আপনাদের স্কিলকে আপনাদের যোগ্যতাকে আপনাদের সেই ইনফরমেশন গুলোকে কোরআন দিয়ে আপনার কি করুন পর্যবেক্ষণ পিছনে আজের করছেন কিসের আয়াত বিজ্ঞান আয় কোরআনে সলাতে কিসের আয়াত বেশি বিজ্ঞান আয়ত বেশি কোরআনে ব্যবসার কথা নাই আমি কি শিরিখের ব্যবসা করব। দেখে কোরআনের তহিদে ব্যবসা করব? হ্যাঁ আমি কি না ডাক্তারি পড়া বন্ধ হবে না আপনার রাজনৈতিক দল যারাই ক্ষমতা আসবে কেন তাদের রাজনীতি বন্ধ হবে না কোরআন বাস্তবায়ন করলে আপনি ক্ষমতা হবেন না কোরআন আপনাকে ক্ষমতা থেকে নেওয়া হবে না ব্যবসাকে বন্ধ করা হয় নাই তহিদের দাবাদেশে উসমানের অর্থনীতি বন্ধ করা হয়নি তহিদের দাওয়া দেশে মক্কা মদিনার যে খেজুর বাগান খেজুর বাগান নঃস্ব হয়ে যায়নি ধ্বংস হয়ে যায় নাই কথা ঠিক কিনা তাহলে আজও তহীদের চেতন যের কোনো ক্ষতি নেই রাজনীতি কোরআন ভিত্তিক ইনশাল সুতরাং আজ আমাদের আপনাদের সকলের দাওয়াত হবে একটে দাওয়াত নতুন করে নিজে মুসলমান হওয়া নতুন করে মুসলমান হওয়া এবং পাশাপাশি সমাজকে পরিবারকে রাষ্ট্রকে মুসলমান বানানো কথা ঠিক কিনা নতুন করে আপনি কি বলতেছেন নতুন করে মুসলমান হওয়ার জন্য এই তো আমরা এসে নামাজ পড়ে আসলাম এই তো আমরা কালকে ফজর নামাজ পড়লো এই যে কত সুন্দর প্যান্ডেল আমরা শুনতেছি আমার দুস্ত বুঝর্গ আপনার ইসলামের সাথে সাহাবাদের ইসলামের একটা ডিফারেন্ট আছে পার্থক্য আছে আপনার ইসলাম হচ্ছে তলদুল ইসলাম শোহনীয় ইসলাম সবকিছু গু মুদ পেশাদ ময়লা সব থেকে কি করে নেয় মেনে কিছু মনে করবেন না কোথা থেকে কথা আসে আপনারা সবাই অনলাইন ভিত্তিক এখন সামে চর্চা করতেছেন এটা অনলাইন ইসলাম পেয়েছেন ভালো কথা সকাল বিকাল দুপুর আপনারা রুকাইয়া করতেছেন অনলাইন থেকে মাস্টার জিজ্ঞেস করতেছেন অনলাইনের মধ্যে রাজনীতি শিখতেছেন অনলাইন থেকে জেহাজের চেতনা অনলাইন থেকে কতদিন আপনারা অনলাইনের সম্পর্কে দরজালের আগমন কাছে মাহাদির আগমন আহ কাছে ইসা ইসলামের আগমনে কাছে ফেসবুক থাকবে না এই যারা শেখ আছে ইমাম আছে মুজাহিদ আছে দায়ী আছে আল্লাহ সত্যিকার কার যারা আছে তাদেরকে ধরার চেষ্টা করো তাদের হাতে মায়াতবদ্ধ হোক যারা আজকে শুধু ফেসবুকে বায়াত নিয়েছেন অনলাইনে বায়াত নিচ্ছেন না আমি প্রবণদের উদ্দেশ্যে বলতে চাই যারা নষ্ট নাস্তিক এদের উদ্দেশ্যে বলার কথা নেই নাস্তিকটা আমার আলোচনার বিশেষটা বিশেষ সাবজেক্ট না কারণ বাংলাদেশের খুব ভালো একটা কাজ করছে মানুষের ইমানের আগুন লাগিয়ে দিয়েছে তারা আলহামদুলিল্লাহ তাদের সঙ্গে দুর্বল দুর্বল আর্গুমেন্টে আমাদের ইমান বেড়ে গেছে আমি একটা স্পষ্ট কথা বলতে অভ্যস্ত ইসলাম মন্ত্রী ভাইদের অনেক কথা বলতেছেন আইন শৃঙ্খলা বাহিনী তাদের কথাটা সবসময় কিছু কথা তৈরি বলুন ওদের ইয়ে দেখলাম মোবাইলে দেখলাম একবার বিপ্লব বিপ্লব ইসলামের জিন্দা এটাও আছে আবার দেখি যে অন্য খারাপ ছবি আছে তাদের মতো তাইলে আমার আপনাদের থেকে আমরা অনেক আশাবাদী ইবাহিম ইব্রাহিম ইব্রাহিম কে তুমি তখন ইব্রাহিম তখন মূর্তি ভেঙে তরুণদের মাধ্যমে দিন জিন্দ হবে এই তরুণ যদি নিজেকে পরিশুদ্ধ করে নিজেকে সহি করে ইনশাল চেতনা যেহেতু ঠিক আছে চরিত্র যদি ঠিক হয়ে যায় ইনশাল্লাহ এই তরুণ প্রজন্মের মাধ্যমে মসাদু আমের মতো কাজ হয়ে যাবে আমি কথা ফাঁকে বলে দিচ্ছি নিজেকে শুধু অনলাইনের মধ্যে সমত্য রাখবেনা আমাদের লালফামবাজার এখন বই মেলা চলতেছে বই কিনবেন অনলাইনে বই পড়বেন অফলাইনে এই যেগুলা বলা হয় কি অর্থাৎ এই হাত তুপি হাত কুপি চেষ্টা করবেন অনলাইনে দেখতে চোখ নষ্ট হয়ে যায় মানুষের আবার সেখানে ভালো মন্দ নিশ্চিত যাই হোক আমাদের ইসলামটা হচ্ছে এরকম অনলাইন মাকে ইসলাম চলের বল ইসলাম অর্থাৎ শহর ইসলাম আমি এটা বলতে গিয়ে অন্যদিকে চলে গেছি তো সাহাড়া কি করতে পারে সিদিকে চিহ্নিত করেছেন কোরআন দিয়ে তারা সে সময়ের শিরিখকে তারা কি করছেন চিহ্নিত করছেন আর আমরা কোরআন দিয়ে বর্তমান সময় শিড়িখকে কি করতে পারি চিহ্নিত করতে পারি নাই এবং তহিদের সাথে সিরিকের সাবস্থানকে তারা বিশ্বাস করেন নাই আমরা তহিদের সাথে সিরিকে স মেনে নিয়েছি কথা ঠিক আছে পুরো কাঠামো আন্তর্জাতিক কাঠামো রাষ্ট্রীয় কাঠামো সামাজিক কাঠামো শিক্ষার কাঠামো আইনের কাঠামো সব কিছু নতুন ভার্সনের সিরিক কদাতে কিনা সেই নিউ পার্সনিক সিরিকের সাথে আমরা একটা কম্প্রোমাইজ করে একটা টুর্নামেন্সিতে গিয়ে সহ অবস্থানে গিয়ে আমরা অবস্থান করতেছি এদিকে প্যাঘানো আছে এদিকে খাওয়ারও আছে এদিকে মধু আছে এদিকে পেশাদো আছে এদিকে দুধও আছে বিষও আছে একসাথে দুটা স্রোত চলতেছে আমি জানি না এই মাঠে যাত্রা হয় কিনা প্রায় যতগুলো ওয়াজ মাফি আমরা হ্যাঁ ওখানে সারা বছর শিডিউলে লেখা থাকে এত তারিখে যাত্রা এত তারিখে সেই মেলা ওই মেলা এত তারিখে ওয়াজ সব সবকিছু পুরো বাংলাদেশ সমস্ত বড় বড় মাঠে চলতেছে এইগুলো এমন মনে হয়েছে একই প্যান্ডেলে গত আট দিন আগে দুই দিন আগে সেখানে অনুষ্ঠান ছিল নাচগালের তাফসিল করতে হয়েছে করোনায় কথা বলতে হয়েছে আমি কিছুদিন টেলিভিশনে কাজ করেছিলাম দা কাজ করেছিলাম আল্লাহ আমাকে বার্তা রহম করেন আমি যখন রম দানের জন্য। একই টেবিলে একই লাইটের নিচে সকাল আটটা বাজে আমার প্রোগ্রাম আর রাত আটটা বাজে নিল্লা আধুনিক সাংস্কৃতিক প্রতিদাদের প্রোগ্রাম এখানে কথা ঠিক কিনা আমি কিছুদিন আগে গিয়েছিলাম সেন বাকে মাহফিল করার জন্য স্টেডিয়াম মাহফিল ছিল বিশাল ছিল আমার ভাই মা মুখ নবী ছিলেন বরখাত আমি এখানে পস্ত পস্তে। প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেল একেবারে বৃষ্টি এসে কাদা মাটি হয়ে গেল আল্লাহ আমাকে আল্লাহ যারা দিনের মুজাহিদ আল্লাহাদ তাদেরকে আমারও দরকার নেই ওই সমস্ত প্রতিদেদের পাশাপাশি দিনকে প্রচার করা আমাদের দরকার নেই একে প্যান্ডেলের রাজগান হবে একে প্যান্ডেল এর করার হবে ওইভাবে আমি বেশ করার দরকার নেই আমাদের দরকার নাই গণতন্ত্রের ফ্রেনের ভিতর ঢুকে ইসলামকে জীবিত করার সমাজ আমাদের দরকার নেই ইসলাম বলার কোন দরকার নেই আমাদের আমাদের নিজস্ব ইসলাম আমাদের সবকিছু নিজস্ব আছে আলহামদুলিল্লাহ আমার গণতন্ত্রের এক সেকেন্ড এক মুহূর্তের জন্য আমার গণতন্ত্রের দরকার নেই ইসলামকে বিচর করার জন্য আমার টয়লেটে গিয়ে টয়লেটকে বিজয়ী হচ্ছেন এই জন্য দেড় হাজার বছর আগে কোরআন দেড় হাজার বছর আগে সিডকে পরাজিত কেউ ছিল বছর আগে কোরআন দেড় বছর আগের সিড়িকে ইন্ডিকেট করে দিয়েছিল আর আজ দেড় হাজার বছরের বছরের বর্তমানে চিহ্নিত করা হ্যাঁ এবং অনলাইনে গিয়ে বিভিন্ন রকমের ইসলামের আবেগের বিনোদন করা এটা কি আমার কাজ কাল থেকে নিজেকে দাও দেন নিজেকে মিললে জায়গায় দেন নিজের স্ত্রীকে দাবার দেন নিজের বোনকে দাওয়াত দেন নিজের ভাইকে দাওয়াত দেন নিজের প্রতিবেশীকে দাবার দেন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে দাবার দেন কর্মস্থলে দাবার দেন সংগঠনও দাবার দেন নিজে যেখানে কাজ সেখানে দাবার দেন আপনার সমাজকে দাবার দেন আপনার রাষ্ট্রকে দাবার দেন আপনার বাহিনীকে দাবার দেন আন্তর্জাতিক তাগুলোর কুফি শক্তি কে দাওয়াত দেন ইস্ত ঘর থেকে সে দাওয়াত শুরু করেন তো যাই হোক আমার ভাইরা অনেক কথা বলে ফেলেছি আমি যে আয়াত করেছি সেই আয়াতটা অনেক কঠিন একটা আয়াত আল্লাবাক বলতেছেন তোমাদের জন্য আদর্শ হয়েছে তোমাদের জন্য কি হয়েছে আদর্শ রয়েছে লক কেন এরকম উসমাফুল হাসান ইব্রাহিমের মধ্যে তোমার আদর্শ হয়েছে পবিত্র আকাল করিমের মধ্যে ইব্রাহিমের নাম থেকে বারবার নিয়ে আসা হয়েছে ইতিহাসের আদম আল ইসলাম কত নবী ছিলেন আমাদের নবীজি শেষ নবী ছিলেন এই নবুয় দুই ভাগে ভাগ করা হয় নবুয়ের একটা বড় অংশ ছিল আল্লাপাদ যখন মানব জাতিকে দুনিয়াতে পাঠালেন মানব জাতিকে নানান এবাদত তহিদ আকিদা শিখে দেওয়ার পাশাপাশি মানব জাতিকে অন্ন বস্ত্র বাসস্থান খাবার দাবার ওষুধপত্র এগুলো শিখতে দেওয়ার দরকার ছিল শত বছর পর্যন্ত আল্লাহ তার আসমান থেকে ফেরস্তা পাঠিয়ে নানান রান মানব জাতিকে তহিদের পাশাপাশি সালাহের পাশাপাশি কোরবানের পাশাপাশি মানব জাতির নানান পদ্ধতি আল্লাপা শিক্ষা দিয়েছেন মানুষকে নূয়ার ইস্তেমাস জামানা পর্যন্ত নুয়াল জামালার আগে দাঁড়িয়ে গেল শিরিখ মুক্তি দাঁড়িয়ে গেল তখন আল্লাহাক তাদেরকে বললাম সাল সিরিপের ভিতরে লড়াই করার জন্য এর আসলে ইব্রাহিম আল ইসলাম এগুলো টার্নিং পয়েন্ট হদ আদম থেকে নুরুফ একটা টার্নিং পয়েন্ট নুরুফ থেকে ইব্রাহিম একটা টার্নিং পয়েন্ট ইব্রাহিম থেকে আমাদের নবী সাল্লাহসাল একটা টার্নিং পয়েন্ট ইব্রাহিম একজন বালক একজন যুবক তিনি বালক ছিলেন তারপর তিনি যুবক হলেন তিনি পৃথিবীতে আসলেন এসে তিনি দেখলেন প্রথমে তার চোখে পড়ল ওনার নিজের চোখে পড়লো সূর্য উঠতেছে তিনি মনে করলেন জিনিস এর মনে আমার খোদা তিনি দেখলেন চন্দ্র এটাকে তিনি খোদামান করলেন তিনি দেখলেন নক্ষত্র এটাকে তিনি খোদামন করলেন ইব্রাহিম সমাজের সিডিকে কি দূর করবে খুব নিজে ইব্রাহিম তহিদের পরিচয় পাচ্ছিলাম না বহু কষ্ট করে অনুসন্ধানের পরে ইব্রাহিম আলিসালাম বললেন যারা ডুবে যায় সেই নক্ষত্রকে আমি আল্লাহ মানতে পারি না যে চন্দ্র ডুবে যায় সেটাকে আমি আল্লাহ মানতে পারি না যেই সূর্য ডুবে যায় সেটাকে আমি আল্লাহ মানতে পারি না আমার আল্লাহ হচ্ছে একমাত্র মহান সত্তা যিনি দাসনের কাছে শরীর করা যাব না যিনি খুব আসবান জমিনকে চন্দ্রসূর্যকে সৃষ্টি করেছেন ইব্রাহিম এভাবে ডিসকভার করলেন অনুসন্ধান করলেন তার মন দিয়ে অবশ্যই তিনি আল্লাহকে পেয়ে গেলেন তৃতীয় ধাপে ইব্রাহিম আলহাসাল দেখলেন কিছু পূজা করা হচ্ছে তখন মোকাবিলা করলেন ইব্রাহিমের আগে মোকাবিলা করেছিল ইব্রাহিমের বৈশিষ্ট্য হল হচ্ছে ইব্রাহিম আলাহ সাল্লাত সাল্লাম সু তহিদে দাবাত দেন নাই খুব লক্ষ্য করবেন কথাগুলো ইব্রাহিম নিজে আধ্যাত্মিকভাবে স্পিরিচুয়ালিটির মাধ্যমে তিনি রোমান্তিক জগতে নানানভাবে সাইকোলজিক নানা মনোবিজ্ঞানের মনোবিজ্ঞানের সমস্ত যে সমস্ত শিরিকের মূর্তি আছে তিনি সেগুলোর তিনি মোকাবেলা করতে লাগলেন চার নম্বর তিনি সেগুলার তিনি শুধু মোকাবেলা করেন নাই বরং তিনি একটা পর্যায়ে গিয়ে মূর্তিগুলোকে তিনি ভেঙে দিলেন কি করলেন মূর্তি তিনি ভেঙে দিলেন পাঁচ নম্বর ইব্রাহিম শুধু মানুষকে দাও দেন নাই শুধু মূর্তি ভঙ্গেন নাই শুধু নিজের তহিদদের চেতনা লালন করেন নাই তিনি যে কাজ করেছেন যে অনেক করতে পারেন নাই মাধ্যমে নভীর ইব্রাহিম যৌক্তিকভাবে দার্শনিকভাবে তিনি আর্গুমেন্ট করেছেন সে সময়ের সমাজপতিদের সাথে রাষ্ট্র সাথে তর্কে বিতর্কে লিপ্ত হয়েছেন তিনি যুক্তিতে লিপ্ত হয়েছেন বুঝাপড়ায় লিপ্ত হয়েছেন তিনি জ্ঞান মাধ্যমে দর্শনের মাধ্যমে শিক্ষার মাধ্যমে তিনি সেটার মোকাবিলা করেছেন তিনি কাজ এখন শেষ হয় নাই চারটা পাঁচটা বলেছি নিজে মনোবিজ্ঞান দিয়ে তিনি তহিদের চেতনায় গেলেন এবং অ্যাস্ট্রোনমির বিজ্ঞান নিয়ে গবেষণা করলেন আকাশ বিজ্ঞান নিয়ে বিজ্ঞানের সমস্ত সূত্র তিনি চিন্তা ভাবনা করে তিনি নিজে মুসলমান হলেন নিজে তহিদের দাম দিলেন তহির একজন আর্গুমেন্ট করলেন তর্ক করলেন তহিদের সালাম এরপরে তাকে দেশ থেকে বের করে দেওয়া হলো দেশ থেকে দেশান্তরে তিনি ভ্রমণ করে বেড়ালেন ইরাক থেকে সিরিয়া সিরিয়া থেকে মিশর মিশর থেকে সৌদি আরব বর্তমান হেজাস হেজাজ থেকে আবার মিশরে আবার সিরিয়াতে দেশ থেকে দেশাঞ্চলে আপনি একটা আন্তর্জাতিক প্রায় চার হাজার বছর আগের কাছাকাছি চার হাজার বছর তিন হাজার বছর আগে এই যে সহস্ততা ইরাক থেকে সিরিয়াতে যাওয়া সিরিয়া থেকে মিশরে যাওয়া মিশর থেকে সিরিয়াতে আসা সিরিয়া থেকে আবার সৌদি আরবে আশা আসা এটা কথা কিন্তু সৌদি আরব তো বর্তমান নাম হেজাজ তিনি গেলেন সেখানে তিনি মসজিদ নির্মাণ করলেন দেখেন ছয় নম্বর কাজ তহিদ এর তিনি দেশ থেকে বিতাড়িত হয়ে গেলেন তহিদের দাওয়াত তিনি আন্তর্জাতিক দাওয়াত দিলেন তিনি সবাইকে আর কি করলেন তহিতকে প্রতিষ্ঠা করে যেন তিনি মস্তি নির্মাণ করলেন কথা লক্ষ্য করছেন একজন ব্যক্তি কতগুলো কাজ করলো কতগুলো কাজ করলো সূর্য গবেষণা করে চন্দ্র গবেষণা করে উদ্ভিদ ভুটানি গবেষণা করে আকাশবিজ্ঞান বিজ্ঞান সব গবেষণা করে আল্লাহকে বৈজ্ঞানিক ভাবে আল্লাহকে আবিষ্কার করা সেটাকে বিশ্বাস করা নিজের বাবাকে দাব দেওয়া ঘরের মধ্যে মজরুম হওয়া সমাজে মজরুম হওয়া আগুন নিক্ষিপ্ত হওয়া দেশ থেকে বের হয়ে যাওয়া পৃথিবীর দেশে দেশে দিনের দাওয়াত দেওয়া এরপরে গিয়ে ঐতিহাসিক যে কাজ করলেন সেটা হলো কি সেটা হলো তিনি আল্লাহ আল্লাহর মহত্বের পরিচয়কে পৃথিবীর মুখে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার জন্য তিনি learning নির্মাণ করলেন شهرنا أبر أبر cherry wheelbun oneswene. ابرنا يession talk powers and do whatever скаж this will be.. starter things irrr.. Beenampgan.. A pen…. Corona..mmm??yeah yeah.. Yeah.. lies 10 Hahahamba.. things irrs.. pensar.. lane обяз.... valleys bull of its happened..하죠 ..9..いきます ..rac Reality meeting Listening cherry ব্যক্তি তিনি been committed on the shared backend in s�� weekends Business In the ..では আজ আমরা যতগুলো আবাদত করি এই সলা এগুলো কার হজরে মকাম ইব্রাহিম সাফা মারুয়া কাবতুল্লাহ প্রত্যেকটা হজ ইব্রাহিমের মায়ের আমরা কৌ দি কার শিক্ষা হজরত ইব্রাহিম শিক্ষা সুতরাং হদ ইব্রাহিমের মধ্যে একটা সামগ্রিকতা ছিল কি ছিল সামগ্রিকতা ছিল সামগ্রিক তার মধ্যে একটা আপনি ইব্রাহিমের মধ্যে পাবেন দলত পাবেন ইব্রাহিমের মধ্যে পাবেন দর্শন পাবেন ইব্রাহিমতে পাবেন উত্তম চরিত্র পাবেন ইব্রাহিমে পাবেন মূর্তি ভাঙ্গা পাবেন ইব্রাহিম আপনি জিহাদ পাবেন ইব্রাহিম আবার পাবেন মুজলুম হম আপনি পাবেন ইব্রাহিমের মধ্যে পাবেন আপনি আন্তর্জাতিকতা আপনি পাবেন ইব্রাহিম আপনি নামাজ পাবেন সালাদ পাবেন হস্তাবেন কুরবানি পাবেন সবকিছু আপনি পাবেন এবং এইটা দোয়া করেছিলেন সে দোয়াটা কি বাবা ছেলেদের মাত্র দুইজন ছিল আমাদের মতো মাহিরা হাজার হাজার লোক ছিল না ইব্রাহিম দোয়া আল্লাহ কবুল করলে তুমি কবুল করো কবুল একটা আস আজ ইব্রাহিমকে বলে ইব্রাহিম আমাদের পিতা বৌদ্ধ অন্দর বর্তমা জানলেও তাদের শিক্ষিত ইব্রাহিম আমাদের পিতা সুবাহ এবং সবচেয়ে যে বড় ঐতিহাসিক দোয়া ইব্রাহিম করেছিলেন সেটা কি আমি আমার ছেলেকে আবার আমাদের বংশধর মধ্যে আপনি একটা উন্নত মুসলিমা আল্লাহ তৈরি করে দেন তারা শুধু তোমাদের আনুগত্য করবে তোমাদের তার অস্ত্র শুধু গুণ করবে তারা হে আল্লাহ আপনারা কি করবেন رسولا منهم يقرؤون عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم انك انت العزيز الحكيم হে আল্লাহ আমি শে সুদূর ইরাক থেকে এসেছি সুদূর সিরিয়া থেকে এসেছি সুদূর মিশর থেকে এসেছি ইব্রাহিম এই মক্কালগরেটা আমি তো চলে যাব কিন্তু হেয়াল তুমি আমার দোয়বুল করো ওসুল একজন রসুলকে তুমি এখানে পাহাও মক্কানগরিতে আয়াতিকা সে তোমার আয়াত দাবত করবে দিবে ويعلم الكتاب والحكمه كتابهم الحكمه بيان سنن فرز بيدাল শিক্ষা দিবে রগদা ওয়াজদুম সব শিক্ষা দিবে ওয়ইয়াকীহিম তাদেরকে চরিত্রবান করবে তাদেরকে তুমি ইসলামের পিওর تصوف সেটা শিক্ষা দিবেন আসল আদব তুমি শিক্ষা মানুষ হিসেবে পরিশুদ্ধ করবেন হে আল্লাহ একদম মানুষটাকে পাঠান시다 রাসূলুল্লাহ বলেছেন কি আমি আর করেছিলেন হজরতাম সেই দাওয়াত যদিও আমাদের রসুলের সৃষ্টির আগে হয়েছিলাম কিন্তু এটা একটা হুসুলা ছিল এটা একটা ঘটনা ছিল যেটাকে অস্বীকার করা যাবে না ব্রাহিম আলসালাম এর দোয়ার মাধ্যমে রসুল নিজে বলছেন যে তার দোয়ার কবল করেছেন আমখ্যানগরী আমাকে পাড়িয়েছেন এখন আল খুরান আমি ইব্রাহিমের নামটা কেন আমি কি গল্প আর কাহিনী বলার জন্য কেন আসছি নাকি তহিদের আখিরে দরস দেওয়ার জন্য এটা দরস এটা ক্লাস মনে করবেন যারা বিশ্ববিদ্যালয় পড়েন তারা মনে করবেন এটা বিশ্ববিদ্যালয়ের ক্লাস যারা জমাতে যান মনে যারা মানুষের পরে তারা আমার আচ্ছা তো ইব্রাহিম কথা কেন আমি নির্বাচন করলাম খুব খেয়াল করবেন কেন তার কথা তো দেখুন আল্লাহাক আমাদের নবীকে আমাদের আপনি বলে দিন যে আল্লাপাক সুপ্তবাদী আল্লাপাক সুপ্ত আল্লাপাক সুপ্ত বললেন এবং আল্লাপাক এই নির্দেশ আমাদের নবীকে দিচ্ছেন কোন্রাহিম হানিফা পুরো মানব জাতিকে বলে দেন যেন তারা মিল্লত ইব্রাহিম কে তারা মান ইব্রাহিমের পরিচয় কি ছিল তিনি এরপরে আল্লাব বলতেছেন যে আয় আমি আগে তালক করেছি লকুমাত তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে কিসের মধ্যে ইব্রাহিমের মধ্যে ইব্রাহিমের মধ্যে এবং তার সঙ্গী যারা ছিল ইমানদার তাদের মধ্যে লুত আল ইসলাম ইব্রাহিম আত্মীয় ছিলেন তার মধ্যে ইসমাইলের মধ্যে ইসহাকের মধ্যে তারপরে যারা ইমান ছিল সবাই তোমাদের জন্য আদর্শ খুব খেয়াল করবেন কিসের মধ্যে আদর্শ শুধু আল্লাহ আল্লাহ বলা আল্লাহ আল্লাহ শুধু এটা দিলে কি দায়িত্ব শেষ তাদের সম্প্রদায় বলেছিল তোমাদের থেকে আলাদা তোমাদের থেকে জি বিচ্ছিন্ন তোমাদের সম্পর্ক ছিন্ন তোমাদের সাথে আল্লাছ তাদের সবাই সম্পর্কে ছিন্ন করলাম আমরা তোমাদের যেগুলো সেব সাথে আমরা করলাম আ। তোমাদের সাথে আমাদের সাথে শত্রুতা হয়ে গেল আবার তোমাদের আমরা ভালোবাসবো পছন্দ করবো যদি তোমরা আবার ইমানে ঘোষণা দাঁড়ো ইল্লা কল ইব্রাহিম ইব্রাহিম তার বাবার জন্য দোয়া করেছিলেন বিশেষ কারণে তার বাবাকে বলেছিলেন তোমার জন্য আমি আমার কাছে প্রার্থনা সে দোয়া তিনি পালন করেছেন সেব্রাহিম চেতনা তহিদের আমাদের দাওয়া তহিদের আমাদের জিহাদ তহিদের আমাদের আদর্শ ইব্রাহিম আমাদের সব কাজে আমাদের দোয়া ইব্রাহিমের দোয়া আমাদের কাজ ইব্রাহিমের কাজ কি তো ইব্রাহিম করেছিলেন হাজ ইব্রাহিম বলেছিলেন হে আল্লাহ এত বড় সংগ্রাম এত বড় তভিদের কাজ আপনার আপনার দিকে আমরা প্রত্যাবর্তন করি আপনাকে সুকল্প প্রত্যাবর্তন করে হবে পুরাণ করিস আমার সামনে এক একটা বিষয় বলতে গেলে না আমি আমার এই পর্যন্ত বক্তব্যের দুটো কথা একটা হলো আল কোরআন আরব্রাহিম কিযুক্ত ফলাফল হলো তহিদ এর আকিদা কিসের আকিদার তহিদ এর আকিদার কয়টা কথা হলো আল কোরআন এবং ইব্রাহিম দুটার সমন্বয়ে যে শিক্ষা পাচ্ছি আমরা সেটা হলো তহিদে কি আকিদার যেটা দ্বন্দ্ব যে লড়াই যে বোঝাপড়া তহিদ ভার্সে শিরিক তহিদ বনাম সিরিক এটা দেড় হাজার বছর আগে যেমন ছিল দুই বছর আগে যেমন ছিল তিন বছর আগে যেমন ছিল ইব্রাহিমের জামানায় যেমন কখনো শিরিক ছাড়ানো কিছু হবে না চারা পাল্টে গেলে সেটা তার জাতিসত্তা তার পাল্টা পেরা এটা ডিসেম্বর মাস আমরা সবাই জানি এটাকে আমরা বিজয়ের মাস আমরা বলি মুক্তিযুদ্ধ সম্পর্কে ইসলামের কি বক্তব্য অনেকে অনেকে জিজ্ঞেস করতে চান অনেকে জিজ্ঞেস করতে চান অল্প সময়ে এত কথা বলা সম্ভব নয় আমি এখানে যারা আছেন আমরা কেউ এই দল করি ওই দল করি কেউ আমরা আলম কেউ আমরা আওয়াম কেউ আমরা সুন্নি কেউ হাবি কেউ আহ আদি সালাফি কেউ কেউ আওয়ামী কেউ যে যে দল করি না কেন সকল উদ্দেশ্য আমি বার্তা দিতে চাই ইসলামের বিজয়ের ঠিক আছে আমার চাচা আমার আব্বার এক বছর ছোট ছিল বয়সে ফরহাদুল ইসলাম চৌধুরী বাসখালীতে তিনি তার জন্ম আমাদের গ্রামের বাড়ি তিনি কক্সেস বাজারে কমান্ডার ছিলেন তিনি মুক্তিবাহিনাতে তিনি গ্রেফতার হন গ্রেফতার হয়ে তাকে সমুদ্র থেকে গ্রেফতার হত্যা করে দিয়ে তার লাশকে গুম করা হয় কার চাচা কারেন না হ্যাঁ আমার কার নাম কি ফরহাদুল ইসলাম চৌধুরী ঠিক আছে ফরহাদুল ইসলাম চৌধুরী ফরহাদুল ইসলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এখন আমি জানি না ফরহাদ রোড ছিল বহুদিন পর্যন্ত ফরহাদ রোড চিরামছি আমার চাচা বোনেরা বেঁচে আছে এখনো আমার চাচার বড় বোন কামল নাহাদ জাফর আমার ফুফু এখনো আসে উনি বহু বছর মন্ত্রী ছিলেন বহু বছর তিনি মন্ত্রী ছিলেন আর স্বামী ছিলেন আমার ফুফা ডাক্তার জাফর সাহেব ছিলেন বর্তমান যারা আওয়ামী লীগের যারা ছিলেন যারা আছেন চট্টগ্রামে তাদের সবার স্ত্রী হচ্ছিলেন সবার স্ত্রী হচ্ছিলেন ডাক্তার করেন কি বাড়িতে নাকি বলতেছে না তার লাশ তো গুম করে দেবো আমার ফুফু মুক্তিযুদ্ধ শহীদ মুক্তিযুদ্ধ আসেন মূলত চাচা মুক্তি শহীদ ছোট ভাই তাদের ছেলেরা মেয়েরা আত্মীয় স্বজন আমরা আসি আমাদের বাড়িতে গেলে আপনি দেখবেন না যে আমরা মুক্তিযুদ্ধের কথা বলে মানুষকে গর্ব করে চেপান করে আমরা অধিকার আছে না অধিকার আছে জালেম যদি তোমাকে মারে তুমি তাকে প্রতিরোধ করতে পারবা তুমি তোমার জান রক্ষা করতে গিয়ে তোমার মাল রক্ষা করতে গিয়ে তোমার ইজ্জত রক্ষা করতে গিয়ে যা লড়াই তুমি যদি কে মারা যাও তবে তুমি শহীদ হবার যদি জলমের টানো হয়ে থাকে অধিকারের কারণ হয়ে থাকে আচ্ছা ঠিক আছে বুঝে আসতেসেন আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে আমার চাচার মতো বহু লোক শহীদ হয়েছেন বহু লোক তারা যুদ্ধ করেছে। অধিকারের জন্য পাকিস্তানিরা আমাদের দেশে রাজনৈতিক অধিকার দেয় নাই বোর্ডে নির্বাচিত হওয়ার পরে বাংলাদেশ ক্ষমতা দেয় নাই অর্থনীতি বিরাট ক্ষমতা থাকা সত্ত্বেও তারা অর্থনৈতিক দেয় নাই সেজন্য তাদের বিরুদ্ধে লড়াই করতে করতে একটা পর্যায়ে গিয়ে বাঙালিদের পাকিস্তানের জুলামের বিরুদ্ধে ছিল পাকিস্তানের দুইটা জিনিস ছিল পাকিস্তানের মুখে ইসলাম বলতো ঠিক আছে পাকিস্তানের হাত দিয়ে জুলম করতো পাকিস্তানের হাতে জুলামের বিরুদ্ধে করেছি নাকি পাকিস্তানের বিরুদ্ধে করেছি আমরা হ্যাঁ আমার আব্বা ছিলেন কোথায় কোথায় আব্বা যখন মারা গেছে ভাইয়ের সাথে ভাই পার্টিশন হলে কেউ কি বলবে আমার বাবার সাথে আপনার সম্পর্ক নেই আমার বাবা থেকে বিচ্ছিন্ন পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়েছে আমরা ইসলাম থেকে আমরা কখন বিচ্ছিন্ন হই নাই পাকিস্তান চালেন আমাদের আজকে যে পরিচয় মুসলমানের পরিচয় কার যখন পূর্ব পাকিস্তান ছিল তখন আমাদের সেই পরিচয় ছিল কথা ঠিক কিনা বিষয়গুলো স্পষ্ট করে দিবেন মানুষকে এর অধিকারের লড়াই ছিল রাজনীতির লড়াই ছিল এটা অর্থনীতি লড়াই ছিল এটা কখনো ইসলামের সাথে যেটা বলা হয় ইসলামের বিরুদ্ধে তুমি নিজে মনে গেছো তুমি শহীদ হবা ঠিক আছে কিন্তু রসুর এটাও বলেছেন কিন্তু ইসলামের পরিচয় বাদ দিয়ে যদি ইসলামকে বাদ দিয়ে ইসলামকে না বলে নিজস্ব যদি কোন অন্য পরিচয় দিয়ে মৃত্যুবরণ করে পরিচয় দিয়ে জাতি বলেন মৃত্যুবরণ করা জাহারিয়েতের সেরকম দা বাদ দেওয়া জাহারিয়েতের সেরকম কথা বলা জাহারিয়াতের আমাদের পরিচয় ইসলামের পরিচয় মূল পরিচয় হ্যাঁ ইসলামের পরিচয়ের ভিতরে কেউ সৌদি আরবের কেউ পাকিস্তানে কেউ বাংলাদেশের কেউ ইরানের এই যে দেশ দেশে ভাত করলো এই জন্য অবদান আল্লাহ অবদান কার আল্লাহর একমাত্র হুকুম আল্লাহ আল্লাহ বলতেছেন আমি তো তোমাদেরকে সৃষ্টি করেছি বাঙ্গালিটা আমার নিয়ামত তোমাদেরকে আমি বাঙ্গালি বানিয়েছি কেউ আমি ইরানি বানিয়েছি কেউ আমি টার্কি বানিয়েছি কেউ আমি আরবি বানিয়েছি তোমাদেরকে আমি বিভক্ত করেছি জাতি বাঙালি তো ইসলামের তলে ঠিক আছে পাকিস্তান ইসলামের তলে সৌদি আরব তো এটা ইসলামের তলে ইংরেজলামের তলে আগে আমি কিন্তু করামশে বিজয় সংকরের কথা আসেনা নাই আসেনা নাই ভাই আপনি মুক্তিযুদ্ধের কথা ঠিক আছে আপনি আওয়ামী লীগ দাবি করেন মুক্তিযুদ্ধ বিএনপিও দাবি হুজুরও এখন আমাদের কাজ কিছু বিজয় শুরু ইসলাম কিছু বলে আমি গত বছরের এই আলকরের ঘোষণা লিখেছিলাম একটা কথা বললো তো সারা কথা বলা যাবে আচ্ছা যাই হোক এখানে রাজনৈতিক অর্থনৈতিক বিজয় ছিল কিন্তু আল ফুরানিও আমাদেরকে বলছে আরেকটা বড় বিজয় আছে সেটা ইব্রাহিমের বিজয় কিসের বিজয় হুয়াল্লাদি এই দিনকে সমস্ত দিন করার জন্য أعوذ بالله من الشيطان الرجيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله يفواجا فسبب حمد ربك وستغفره إنهم كان توابا قرآن السورة والسلام غير مغدوب عليهم والدول دي, دي. شاشكت لسي سورة نصر دي إذا جاء نصر الله والفتح بولن إذا جاء نصر الله والفتح جاء فلنشي قلو نصر الله واللحكي সাহায্য বিজয় এসে গেল বিজয়ের কথা আছে সেই বিজয়ের দায়িত্বের জিজ্ঞেস করছেন আব্বাস তাকে তুমি কেন সব জায়গায় রাখো আমাদের সাথে বলতে সে তো করতে পারো তোমরা এত করতে পারো না একদিন জিজ্ঞেস করলো দেখি তোমরা বড় তোর জায়গায় আমার শুনলাম কখন ছিল কি না কেউ বলতে পারা নাই ওর পিছি বলে দিয়েছেন এই সুরের মধ্যে মৃত্যু সংবাদ মৃত্যু সংবাদ সুর আছে না হে রসুল আমি তোমাকে মুবিন দিয়েছি বিশাল প্রকাশ্য মহারেক্ষা আমি তোমার বিজয় দিয়েছি আজকে আমরা শুধু মহান বিজয় দিবস শুধু কর্তব্য বলি কিন্তু এর আগেও সুহান করেছেন তোমাকে আমি কি দিয়েছি আমি দিয়েছি এখন মক্কা বিজয় হয়ে গেল রসুল্লাহ ভীষণ প্রায় শেষ রসুল্লাহ কি শেষ ইসলাম কাক ঠেকে রাখতে পারবে না এখন আর বিজয়ের ধারাবাহিকতা আলী চালিয়ে যাবে মহাবিয়া চালিয়ে যাবে আব্দুল আজিজ চালিয়ে যাবে সালাহুল চালিয়ে যাবে খালেদুল মলিদ চালিয়ে যাবে যুগের যুগে খালদুর আজ পর্যন্ত তারা বিজয়ের ধারাবাহিকতা চালিয়ে যাবে এখন কথা হলো এখন নবী তোমার কাজটা শেষ তাহলে যখন বিজয় এসে গেল এখন তোমার কাজ হলো কিছুটা মাহফিল শেষ হলে এই দোয়াটা সবাই পড়বেন মাহফিল শেষ হলে আমার ওয়াজ না মাহফিল শেষ হলে কোনো ভাল কাজ শেষ হলে সুভান হয় আস্তাফুল্লাপ্ত হে আপনার মিশন শেষ বিজয়ের মিশন শেষ এখন আপনি কি করবেন আপনি বলবেন এখন সুভাফ আল্লাহ রসুর আল্লাহ রসুরের জীবনী আমাদেরকে শিক্ষা দিয়েছে ইসলামকে বিজয়ী করার পরে বলে বিজয় দিয়ে স্যার এমনি কোরআনে অনেকগুলো আয়ত আমরা এই তোমরা দিনকে বিজয়ী করবে না দিন বিজয় হবার জন্য মহান আর আজকে সেই দোয়া নিয়ে গেছি কোথায় খানকার মধ্যে নিয়ে গেছি তবরিকে রাস্তা গেছি মসজিদ পাতাসের কোন বিজয়ী করার যে লড়াই ছিল সেই লড়াই করতে বলা হয়েছিল দিনের বোল বাড়া করবা দিনের জন্য তুমি নিজেকে দিবা এবং এই দোয়া তুমি করতে থাকবা মনসুর কা এই দোয়া করতে হবে আমরা আমাদের দর্শন কোরআনে একটা অনুষ্ঠান করেছিলাম আমাদের সংগ্রামে তুমি কাদের দোয়া এটা পরীক্ষা হলে যাওয়ার জন্য শুধু নয় আমাদের আরো দোয়ার করি আমরা আচ্ছা যা হোক তারপর ভালো আছে আপনার আপনি আপনার সাময়িক কেরিয়ার জন্য নিয়েছেন চাকরির জন্য করেছেন ঠিক আছে আপনি এই দোয়াটা মসজিদের জন্য নয় গেছে তোমাকে আমি আবার ইব্রাহিম যেভাবে মুখামুখি হয়েছিল সে দরজালি তোমাকে পাঠাচ্ছি তার কাছে গিয়ে তুমি কিভাবে এত বড় সিংহাসন অধিকারী তার কাছে গিয়ে তুমি ভয় পেয়ে যাবে তুমি এই দোয়া করো দোয়া করেছিলেন্লা এত সহজ নেই এই দিন মনে কষ্ট পান না আমার বলে দিচ্ছি বক্তা মহতেজ মুফাসের রাজনীতিক দ্বারা এই দিন বিজয়ী হবে না এই দিন বিজয়ী হবে আল্লা তাই দান করুন আল্লাহ করে রে আল্লাহ এই তাহুদের কাছে গিয়ে আমার অন্তর্কে খুলে দেন আমার অন্তর্কে খুলে দেন এই জন্য নবীরা কাজের ময়দানে গিয়ে তারা হাত তুলে দিয়েছেন রব্বানা বলে তার হাত তুলে দিয়েছেন এই জন্য কোরআনকে বুঝতে শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন এটা একটা সংগ্রামের বাণী তফিদ সংগ্রামের বাণী আল্লাহবান দান করুন আমি এ আসি নাই আমি এটা বলার জন্য একটা হাদিস আমি কিন্তু বলতে পারিনি অন্য সময় বলবো ঠিক আছে এগুলো অনেক কথা অনেক আলোচনা এগুলো পরিশেষ করা যাবে না আপনারা সবাই আমাদের সাথে সম্পৃক্ত হবেন সবাই আমি করতেছি আপনাদেরকে আমি তাস্কির করতেছি আমি দাবত দিচ্ছি নেতা নাই তার মৃত্যু হবে জাহেরিতে মৃত্যু হবে মানে মা তা বলেছেন যে ব্যক্তি আমার অবস্থায় মৃত্যুবরণ করবে যার উপর তার বাই হাত নেই মৃত্যুবরণ করবে ওখানে বলেছেন সুতরাং হয়তো ইমাম খুঁজে বের করতে হবে অথবা নিয়ে ফেলতে হবে মেহনত করে যেতে হবে এই উম্ময় যত রকমের আজকে কারণ একটাই সেটা হলো উম্মাদ ইমামকে নির্বাচিত করতে পারেনি বহু রকমের জাহিরিদ আছে সর্ব বৃহত্তর হচ্ছে মুসলমান জমাবদ্ধ নয় কিবদ্ধ নয় মুসলমান মুসলমান জমাবদ্ধ নয় আমাদেরকে জমাবদ্ধ হতে হবে জমাবদ্ধ হতে হবে আমাদের ইমাম থাকবে সেই মুসলমানি হানাহানি বুকে আমরা সারা বিশ্ব বিজয়ী জাতি বীর জাতি আমরা আমাদের স্থান গণিতাল জমাবদ্ধ হতে হবে জমাবহীন জীবন জাহিনীতের জীবন এই আপনাদের প্রতি ধন্যবাদ আমাদের আগামীকালকে দর্শক আছে এই দর্শন কুমারে আসবেন আপনারা প্রতি দুই সপ্তাহ পর আবার আগামীকাল শুক্রবার পর দু শুক্রবার প্রতিগ্রহ করার চেষ্টা করবেন এবং সর্বশেষ আপনার থেকে ওয়া দেখেন আগামীকাল থেকে কোরআনে করি তোর জমা সময় কারা পাঠ করবেন তোর জুমাসহ কার তরজা পাঠ করবেন করবেন তুই সাল্লাহ এখন দৈনিক রাখেন শিখ যেগুলো আছে এক একটা মানুষকে সুন্দর করে বুঝিয়ে দিবেন দশবদুল হিন্দে ভয় আসে নাকি এখানে আছে এখানে দশমদুল হিন্দু আমি আপনার চাইলে এটা আমার আপনার ব্যাপার না রসুল একটা কথা বলে দিয়েছেন আমি যতই চাই ঠেকায় রাখবো ঠেকিয়ে রাখতে পারবো আমার ভাইয়া তাকুয়া আমাদের বুজুর্গি আমাদের কোরআনের সে পুরোপুরি কোরআন বিষয়গুলো আমাদেরকে আত্মস্থ করতে হবে আমাদেরকে আমাদের কাজ অনেক বড় কাজ আমাদেরকে সে বড় কাজ আমাদের সামনে আমাদেরকে এগাতে হবে আল্লাহ সবাইকে আমাদেরকে বুঝিয়েছেন আল্লাহ আলোচনাকে আমাদের সকলের জন্য উপস্থিত আপনারা সকলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুন্দর রাখার চেষ্টা করবো শৃঙ্খলা দৃষ্টি আকর্ষণ করছি আপনারা সকলে বসেন কিছুক্ষণ আমি এখানে আলোচনা করার জন্য বসি নাই আপনারা আজকে মাহবিল আসছেন আবারও নিয়ে যাওয়ার জন্য মাহবিল শুনে কিছু বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আপনারা এসেছেন আপনারা কিছু নিতে পারেন আল্লাহ পক্ষ থেকে কিছু করি আল্লাহ তালা মুমিন দাবি করার পিছনে যে শর্তগুরু আছে আমি আপনাদের একটা শর্ত আদায় করবো কটা শর্ত একটা শর্ত আল্লাহ তালা বলেন এখানে মুমিনদের তিনটা শর্তের কথা বলা হয়েছে আমি শুধু আপনাদের কাছে একটা শর্ত দেখবো আসে কিনা এটা হলো মা রাজা কনা হুম ফেকুন মমিন হইলো তারা যে সমস্ত মুমিন গুলো তাদের হারাল পথে উপার্জন থেকে আল্লাহ যারা তাদের হারাল পথে আল্লাহ করবেন তারা হচ্ছেন আল্লাহ মৌমিন এবং মমিনা বলেন নিশ্চয় আল্লাহআ মমিনদের সাথে সাথে ব্যবসা করেন আদান প্রদান করেন দুইটা জিনিসের মাধ্যমে আর একটা হচ্ছে তার ধন সম্পদ তো আলহামদুলিল্লাহ এই মহাপীরটা অত্যন্ত পরিশ্রম করার কারণে এলাকার যুবক বাইদের মাধ্যমে এই মহাবীর না। আলহামদুলিল্লাহ যারা দিয়েছেন যারা দেওয়ার মন মানসিকতা করেছেন মহাবীর কমিটির পক্ষ থেকে আপনাদের প্রতি বিশেষ একটি বার্তা হলো আপনারা যারা পেন্ডেল আপনার যারা আছেন আপনারা যে যা পারেন দুনিয়া এবং আক্রাতের কল্যাণে অনেকের মা নাই অনেকের বাবা নাই অনেকের পরে আছে যদি আপনি আপনার আব্বা আম্মার কথা স্মরণ করে মুরব্বীদের কথা স্মরণ করে আপনি আজকে দান করেন আল্লাহ তালা দানের রুচি নাই আপনার আব্বা আম্মার মধ্যে ওই আফেল আঙ্গুর ব্যবস্থা করেন শোষক এই জন্য আপনারা যে যা আছে আপনাদের সকানে যে যা পারেন এই মহাবীর যে যা পারেন একশো টাকা পঞ্চাশ টাকা দুইশো পাঁচশো যে যা পারেন যে যা পারেন সকলে করেন যেহেতু মহমিন হলো আল্লাহ রাস্তায় দান করা যদি আপনি মমিনে পরিচয় দিতে চান তাহলে আপনার উপার্জন আপনারা আস্তে আস্তে দান করেন যে ভাই কে হাতে যাবেন না দান করিলে মালকা এই মাহাপটা কারো ব্যক্তিকে অনুদান দিয়ে হয় নাই যুবক ভাইদের পকটের টাকা দিয়ে মহাবিল টা এখানে আসছে আপনার সহযোগিতা করেন তাদেরকে ইনশাল্লাহ আগামীতে এরকম একটা বড় মাহাপ তারা অনুযায়িত হবে ভাই সকালে যেতে পারেন দান করেন কেউ যাবেন না আলহামদুলিল্লাহ কিছুক্ষণ পরে আমাদের প্রধান বক্তা বিশিষ্ট আলী মেদিন সুমিষ্টবাসী বক্তা মুফাসের কোরআন উস্তাদুল আলামা আলামা আলী হাসান ওসামা সাহেব সিনার মহাদিস দারুল বাদ মাদ্রাসা রাজবাড়ী ঢাকা উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন উনি কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে চলে আসবেন উনি আসার আগে আপনারা সকালে মহাবীর জন্য যেতে পারেন দান করেন ধন্যবাদ ইসলাম সাহেব আপনারা যে যা পারেন আমাদের এখানে প্যান্ডেলের পেছনে প্যান্ডেল করা হয়েছে যা এখন আপনাদের সামনে মহিলাদের এখানে একজন না মহিলাদের আপনারা যাদের জন্য যার জন্য এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করছেন ত্রুণ বক্তা এবং মিডিয়া ব্যক্তিত্ব দারুম ভাজন মাদ্রাসার সম্মানিত সিনিয়র মুহাদ্দিস বিশিষ্ট আইল হাফেজ মুফতি আলী হাসান ওসমান অল্প কিছুক্ষণ মধ্যে আমাদের মঞ্চ তার পূর্বে আমরা হাম এবং রাত শুনব এখন আপনাদের সামনে রাতের আসন নিয়ে আসছেন হাফেজ শামসুল আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মুনি পড়ো সালামি কোরব সালামি কোর ব আলো হাত আলোচনার গুভেচ্ছা সকোত্তম মহাফিল কমিটির পক্ষ থেকে প্রদান আকর্ষণ প্রদান মেহমান যার উপস্থিতির জন্য আমরা অধীর আগ্রহে বসে আছি पेंडेले महा पेले सर कि मध्य महतराम पवित्र कुरान तफस पेश करब সম্মানিত এলাকাবাসী মহাপা করে জান্নাতের বাগান এই মাহপিলের পেন্ডারের নিচে চলে আসুন সম্মানিত এলাকাবাসী মাহপিল মহিলাদের জন্য খাস পর্দা সহকারে सुनार्वस्था जे समस्त मेरा आलोचना महावीर पेंडेल যাব আশা ছিল যাবো মো দিন আর ভর কষা the ইসলামী জাগরণের সঙ্গীত আসছেন ভাই মোহাম্মদ মাহদে হাসান ওনাকে ওনার সঙ্গীত পরিবেশন করার জন্য অনুরোধ আছে আসসালাম আলাইকুম আরহাম प्राचीर घेरा बंद पथ लंग घन कर सामने एगिए जब मरा विश्वजयी शब्द सैनिक दल गेगी खान हब प्राचीर घेरा बंधुर पथ लग घनकर सामने एगिए जब मरा विश्व जय सतल गंत्य गां हब विष्वुवने मो देमा मोरा फूल समीष भुवने मोदे रूपमा मोरा फूल समब चढ़ो में रहते जगत फिर घेरा बंद पथल घन कर सामने एगिए जब मरा विश्वरी सैनिक दल দন্ত বেগে খন্তব মরা কে আল্লাই বিশাসী কুফুর শিখ মোর মানি না ঠিক বলে মরা কে আল্লাই বিশাশি কুফুর শিখ মোর মানি না খোদার জমিনে তাগতি হুকুমত ধ্বংস করে মোরা শান্ত হব খোদার জমিনে তগুতি হুকুমত ধ্বংস করে মোরা শান্ত হব ওই শব্দ প্রাচীর ঘেরা বন্ধুর পথ ঘন করে সৈনিক দল গন্তবে গিয়ে খ্যান্ত হব রাস কমান্ডার पथ निदेशिका ठीक मेर कुर आन पथ निर्देशिका मोर तार कफीरे दम्बकर चूर्ण करे मोरा सतो मूर त কাফিরের দম্বংকার চূর্ণ করে মোরা ধন্যব তো প্রাচীর ঘেরা বন্ধুর পথ ধন করে সামনে এগিয়ে যাব মোরা বিশ্বের সৈনিক দল অন্ত পেগে ক্যান্ট आगुन पानी मोका बला छोटे जब ओ सब्त प्राचीर घेरा बंधुर पथलम घन कर सामने एग्जिए जब मोरा विश्व तेरे दल बेगिए ओई प्राचीर घेरा करे जाबो गई शामनेरा तेरे के दल बेगिए ग سمع الله بصته اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله والتاذر نفسكم ما قد اشتركوا في ইসলামী বাংলার মুফসে সৃষ্টিকারী বক্তা তরুণ বক্তা বিশিষ্ট আলমে দিনে মাওলানা মুফতি আমি মাহাবিল কমিটির পক্ষ থেকে হজরতকে ওনার মূল্যবান তফসিল পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وحده وكفى وسلام على عباده الذين اصطفى ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا وَزِيرَ لَهُ وَلَا نَظِيرَ لَهُ وَلَا مُشِيرَ لَهُ وَلَا مُعِينًا لَهُ وَلَا شِبْهَ لَهُ وَلَا شَبِيهَ لَهُ وَلَا مَثِيلَ لَهُ وَلَا مِثَالًا لَهُ وَلَا مِثْلَ لَهُ وَلَا أَصْلَ لَهُ وَلَا نَسْلَ لَهُ وَلَا كُفُوًا لَهُ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 ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد عبده تعالى ورسوله ارسله الله تعالى بالهدى ودين الحق بشيراً ونذيراً وداعياً إلى الله وداعياً إلى الله بإذنه وسراجاً منيراً أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا تقاتلون قوما نكثوا أيمانهم وهموا بإخراج الرسول وهم بدأوكم أول مرة أتخشونهم فالله أحق أن تخشوه إن كنتم مؤمنين وقال النبي صلى الله تعالى عليه وسلم عصابتان من أمتي أحرزهم الله من النار عصابة تغزو الهند وعصابة تكون مع عيسى بن مريم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 ইসলামাবাদ তো নামটা তো অনেক সুন্দর একটা নাম ইসলাম আবাদ এখান থেকে ইসলাম আবাদ হবে আল্লাহ যদি চান এখান থেকে তাও পতাকা তাওদের বাতাস সারা দেশের মধ্যে ছড়িয়ে যাবে কোনো কারণে সমাজে তো উপেক্ষিত তো আমি আশা করি যতক্ষণ পর্যন্ত আলোচনা হয় এই বিষয়ে কিছু বিষয়ে আমি ইনশা আল্লাহ আলোকপাত করার চেষ্টা করব আর আপনারা ইনশাআল্লাহ আমলের নিয়তে কথাগুলো শুনবেন जिज्ञास करिए कुरान विधान सम्पर् करते छोट बस नबी हलान रहमतर नबी কিন্তু এর যথাযথ ব্যাখ্যার সঙ্গে আমার ধারণা শতকরা নাইনটি ফাইভ পরিচিত না নবী রহমতের নবীর অর্থ কি তো প্রথমে মূল আলোচনায় যাওয়ার আগে ইনশা আমি ছোট্ট একটা ভূমিকা দেব যেখানে আমাদের মূল আলোক থাকবে শান্তির বার্তা পৌঁছে দেন নাকি নবী তিনি রহমতের নবী হওয়ার অন্য কোন অর্থ আছে আমার নবী রাহমতের নবী এর কি অর্থ আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখতে পাই আমাদের নবীর পূর্বে দুনিয়াতে অনেক নবী ছিল কতজন নবী ছিলেন আল্লাহই ভালো জানেন এ সঠিক সংখ্যা সুনিশ্চিত বলা কোনোদিনও সম্ভব না কিন্তু আমরা দেখতে পাই ইতিহাসের পাতায় আমাদের নবীর পূর্বে যেই সমস্ত নবী দুনিয়াতে বিগত হয়েছিলেন তাদের উন্মতেরা যখন নাফরমানি করেছিল তাদের কথার অবাধ্যতা করেছিল আল্লাহর আদেশকে লঙ্ঘন করেছিল আল্লাহ তালা সেই নাফরমানি শাস্তি দুনিয়াতেই তাদেরকে দিয়েছিল लुता आलहर समकामी एर शत शत जी अतिक्रांत दुनियामानी कर आल्ला फिरस्ता दुनिया मुख्य त्वंस कर हम नबी के दुनिया पाठाले नबुआत प्रदान करल माथाय रहमतर ताज पोलें আমার আল্লাহর একটা নীতি হল আল্লাহর বিধানের মধ্যে খুঁজে পাবে না আল্লাহর বিধান সর্বযুগে একই ছিল যারা আল্লাহর না ফরমান যারা আল্লাহর অবাধ্য যারা নবীদের সঙ্গে গোস্তাখি করেছিল নবীদের সঙ্গে বেদবি করেছিল আল্লাহ তাদেরকে আজাদ দেবেন আল্লাহ তাদেরকে শাস্ত शास्य मध्य मूलि ठीक थकतर मध्य खानिकन आस पद्धति हलारा नबी तुम्हें उन्मत के मर्यादा दिए दिल्ली নাফরমান হাতে তাদেরকে আজাব দেব সুরে আয়াত নম্বর চোদ্দ থেকে ষোলো আল্লাহ তালা বলেন তোমরা অর্থাৎ নবী আসবে তোমাদেরকে বলছি কাতিল আল্লাহ নাফরমানদের সঙ্গে লড়াই করোমুল্লা আল্লাহ তাদেরকে আজাব দেবে কিন্তু কিভাবে দেবে জানো বিআ কুম আল্লাহ তোমাদের হাতে তাদেরকে আজাব দেবে শুধু সাহেত করব না ওয়ুজেহীন তাদেরকে লাঞ্ছিত করব। ওয়াং সরকমে আলাইহী তোমাদেরকে বিজয় দেবো ভয় পাওয়ার কিছু নেই সর্বযুগে সর্বশ্রেষ্ঠ মহামানব বানিয়েছিলেন তার গায়ে হাত তুলেছিল তাকে নির্যাতন করেছিল নিপীড়ন করেছিল নিগৃহীত করেছিল রক্তাক্ত করেছিল তার দান্দার শহীদ করেছিল যে সেই নবী क्षमा दे तुम विशेष एक मर्यादा दिए नाफरमान जरा এই মারাউন যারা তাদেরকে আমি তোমাদের হাতে শাস্তি দেবো না তোমরা কে ভেবেছো এমনি এমনি ছেড়ে দেওয়া হবে মুখে বলবে যে ইমান এনেছি আর বেশ তোমাদেরকে জাননাতে দিয়ে দেওয়া হবে আম হাসিফ তুম আ এবং আল্লাহ তার রসুল আর মুখে বন্ধু বানানো থেকে বিরত থেকেছে যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাদের ব্যাপারে নিশ্চিত না হবো তাদেরকে দেব না ফিরে তাকাবেন না যদি আপনার স্ত্রী রয়ে গিয়েছে পেছনে তাকানো যাবে না আপনি সোজানা চলতে থাকেন যখন তিনি চলছেন সামনের দিকে আল্লাহ তালা ফেরেস্তা পাঠিয়ে দিলেন ফেরস্তা পুরো সম্প্রদায় তুলতে গেল যদি তাকে রহমতের নবী না বানাতেন আর রহমতের নবী বানোর কি অর্থ এতক্ষণ স্পষ্ট হয়ে যাওয়ার কথা যে আল্লাহ আমাদের নবীকে রহমতের নবী বানিয়েছেন কেমন জিহাদ দিয়েছেন যদি জিহাদ না দিতেন সরাসরি আল্লাহ নিজে আজাব দিয়ে ধ্বংস করতেন যেহেতু জিহাদ দিয়েছেন বাহ্যিক ভাবে মনে হয় কঠোরতা মদিনার দিকে যাচ্ছেন আল্লাহ তাকেও বলে দিতেন খবরদার হে মোহাম্মদ পেছনের দিকে ফিরে তাকাবেন না যখনই আপনি মক্কা করবেন সঙ্গে সঙ্গে আমি ফেরিস্তা পাঠিয়ে মক্কাবাসীকে ধ্বংস করে দেব কিন্তু আল্লাহ করেননি আল্লাহ সুযোগ দিয়েছেন কেন কারণ একটাই কিন্তু আল্লাহ ইসলামের জিহাদ দিয়েছিলেন আর এক মানুষ এটাকে উপস্থাপন করে উগ্রতা হিসাবে কিন্তু আল্লাহ এটা দিয়েছেন সহজতার কারণে অন্যথায় আমরা যে পরিমাণ নাফরমানি করি আরে অতীতের মধ্যে এক একটা গুনাহের কারণে ভয়াবহ গুনাহের কারণে জাতির পর জাতি ধ্বংস হয়েছে কিন্তু আমরা মধ্যে সকল গুণার সম্মিলন ঘটেছে তারপর কারণ কারণ আল্লাহ এই নবীকে দুনিয়াতে পাঠানোর পর ফেরস্তা পাঠিয়ে ব্যাপক ভাবে ধ্বংস করবেন না হা যারা নরধম তাদেরকে এই মুমিনদের হাতে শাস্তি দেবে জিহাদ কে উগ্রতা নাকি জিহাদ রহমাত আল্লাহ আমার নবীকে রহমতের নবী বানিয়েছেন কারণ একটা যে আল্লাহ থেকে জিহাদুল নবী বানিয়েছেন যদি থেকে বের হয়ে যাচ্ছেন আল্লাহ গোটা মক্কাবাসীকে ধ্বংস করে দিতেন তাহলে মক্কায় পরবর্তীতে যারা ইসলাম গ্রহণ করেছিল দিনকে ধারণ করেছিল তাও সেইদের বাড়ি নিয়ে সারা দুনিয়া ছড়িয়ে পড়েছিল সেই মানুষগুলোর কপালে তো আর ইমান নসিব হতো না আমার নবীর পাথর আল্লাহ যদি সেই দিনে তাদেরকে ধ্বংস করে দিতেন তাহলে এই তয়েব থেকেই তো পরবর্তী প্রজন্মের মধ্যে মোহাম্মদ বিন কাসেম্বের হত না যদি মক্কাকে আল্লাহ ধ্বংস করে দিতেন আরে সাদ আবি কেউ আমার নবী বলতেন না তুমি আল্লাহর পথে তীর ছুটতে থাকো তোমার উপর আমি নবীর বাদ মা আরে। যদি আল্লাহ সেই দিনই এই পুরো মক্কাকে ধ্বংস করে দিতেন হিন্দার মতো হাজার ঘর থেকে এক সময়ে কালেমার উচ্চারিত হলো যদি আল্লাহ তাদেরকে আগেই ধ্বংস করে দিতেন তাহলে এই মানুষগুলোর কপালে তো ইসলাম যুক্ত না আরে আবু সুফিয়ান যে আবু সুফিয়ান ছিল তাদের লিডার তার আল্লাহর নবী নিরাপত্তার কেন্দ্রে চিনি আপনাদের বাবা মারা আপনাদেরকে যতটুকু চেনেন আমার আল্লাহ আপনাদেরকে এর চেয়েও বেশি চেন মনে কি আছে কার স্বভাব প্রকৃতি কি আল্লাহর চেয়ে ভালো কে যায় আল্লাহ তাহলে নিজে তার আল্লাহদের কথা বলেছেন মনে করতে থাকে প্রত্যেকটা আওয়াজ প্রত্যেকটা নারায়ক বীর বুঝি তাদের বিরুদ্ধেই যাচ্ছে হাতে না এ কাফের প্রভুদের হাতে জিহাদ আল্লাহ দিয়েছিলেন কি গজব হিসাবে না রহমত হিসাবে আমার নবী রহমতের নবী এই দলিল দিয়ে फिर मध्यम एक प्रश्न करी इम शब्ध कि जवाब देना जरा जवाब दे ओम शांति खाली शांति তাহলে আমি বলি আসসালাম কি সারা জীবন নিজেকে মুসলমান দাবি করছে কিন্তু কোন জিনিসটা যে ইসলাম এই জিনিসটাই তারা পরিচয় পেবে তো আল্লাহ তারা করেনি যেহেতু নবীকে তিনি রহমতওয়ালা নবী বানিয়েছেন আর রহমত নবী হলো তাকে জিহাদা এই আল্লাহ তাদের শাস্তিও সবচেয়ে বেশি কঠোর করেছে আল্লাহ ষাট থেকে বাষট্টি নম্বর আয়ত্তের মধ্যে বলেন وَمرجفون في المدينة لا نبهك بهم ثم لا يجااوونكَ فيها إلا قليلا معونين أين ما سقف خذ وبّل تقدلا যারা মুখে ইমামের কথা বলে নিজেদেরকে বড় মুজাহিদ হিসাবে ইসলামের বিরোধিতা করে বিরোধিতা করে আল্লাহ এরকম তিন শ্রেণীর কথা উল্লেখ করে বলছেন এক গোষ্ঠীর নাম হলো মুনাফিক আরেক গোষ্ঠীর নাম যারা স্পষ্ট মুনাফিক না কিন্তু আল্লাহ বিহীন মারদ তাদের অন্তরের মধ্যে বেড়া মাছ অসুখ আছে দেহের মধ্যে অসুখ নেই দেখতে শুনতে বড় সড় মানুষ সুস্থ সবল মধ্যে অসুখ আছে অন্তর লেখে আমাদের সবার ভেতরে অন্তর কয়টা এক অন্তরের ভেতরে একই সময়ে দুই জিনিস একত্রিত করা কিভাবে সম্ভব একই পাত্রের মধ্যে আমি আলো এবং অন্ধকারকে তাগতের ভয় থাকবে সে নিজে যতই আল্লাহর ভয় মুখে বলার চেষ্টা করুক না কেন তার ভেতরে তাগতের ভয় থাকাই প্রমাণ করে তার ভেতরে আল্লাহর ভয় যাদের অন্তরে ব্যাধি আছে তাদের এখনো কালেমা বসেনি হা তারা হয়তো সারাদিন মুখে মুখে লাই লাহাই লাই লাহাই জিকির করতে করতে মুখে ফেনা তুলে ফেলে বা জিকির করতে করতে বাসের আগায় উঠে যায় হতে পারে কিন্তু অন্তরের ভেতরে এখনো কালেমা প্রবেশ করেনি কালেমা ওষুধ হলো ইমান ওষুধ হলো আল্লাহর ভয় ওষুধ হলো তাকুয়া যার ভেতরে এখনো আল্লাহর ভয় ঢুকে নিহর ভয় থরথর করে কাঁপে তার অন্তরের মধ্যে তো অসুখ আছে मध्य मेदीनारेप्रचार कर गुजब छा शेष मुस्कृत का मुनाफिकरा जर अंतर रोग आता शहरे ग्रामे अपप्रचार कर तीन श्रेणी मानुष जो एख ना थमे তাহলে এই যে গোষ্ঠী মুনাফি যাদের অন্তরে ব্যাধি আছে আর যারা বিভিন্ন প্রকার গুজব ছড়ায় অপপ্রচার করে আল্লাহ বলছেন মালা কথা বলে আইনামা যেখানে তাদেরকে পাওয়া যাবে পাকড়াও করা হবে গ্রেফতার করা হবে ওর তাকে তাদেরকে কাটা করা হবে কেন কারণ একটাই ता नबी मिशन पथ अंतर सृष्टि कर तरज रहमत हिसाब सेबी रहमत के मानते चायना এই গোস্তাখেরা সুল যারা সাথে মেরা সুল যারা নবীর শাহ যারা বেদবি করে নবীর মিশনকে যারা বাধাগ্রস্ত করতে চায় আল্লাহ তাদের শাস্তি কঠোর করেছেন হারাম শরীফের ব্যাপারে প্রবেশ করে নিরাপদ হয়ে যায় তাকে হত্যাও করা যায় না তার অঙ্গ কাটা যায় না কিন্তু যেই ব্যক্তি মালাউন যেই ব্যক্তি আল্লাহ নবীর শাহ গোস্তাখে করে সে যদি বাইতুল্লাহ না কারবার মধ্যে প্রবেশ করে যেখানে পাওয়া যাবে সেখানেই শেষ আমি কোন কষ্ট রাখছি না সবাইকে ক্ষমা করে দিলাম কিন্তু কিছু মানুষকে ক্ষমা করেননি যারা এই ক্যাটাগরির মালাউনের অন্তর্ভুক্ত ছিল তাদের একজন ছিল আব্দুল অজায় খাতল এবং হাজির আসের মধ্যে সেখানেই তাকে শেষ করে দিয়ে আসো এমনকি আল্লাহ রসুল তার প্রিয় সাহাবি হাসান বিন সাহেক যিনি কবি ছিলেন তাকে বলছেন কোন ভুল তথ্য প্রচার করে চুক্তি কোন জবাব দেয় ইমাম হিজরা ইমাম মালিক রহমতুল্লাহ আলিহী বলেন কেউ যদি জিহাদের ব্যাপারে কোনো উল্টা পাল্টা মন্তব্য पथभ्रष्ट मानुष्ट तिखे दाओ तार मुसलमान दे जमायत अंतर्भुक्त हर जोग्यता रासल बोल हम আমি তাকে দোয়া করে দিচ্ছেন আল্লাহ আপনি শক্তিশালী অন্য হাদিসে তাকে আদেশ দিচ্ছেন হাজি তাদেরকে উপহাস করো এই কাফেরদের প্রতিটা কথার জবাব দিয়ে দাও তুমি একজন মুসলমান তার নিজের বেস যদি সহায় নিতে পারে কেউ আমাকে মারলো আমাকে হত্যা করে ফেললো আমি যদি খবর করি সেই মুসলমান ভাইয়ের গায়ে যদি হাত না তুলি তাহলে আল্লাহ তালা আমাকে জন্য পুরস্কার দেবে কিন্তু কোন মুসলমানের সামনে যদি আল্লাহ এবং চোপ থাকতে পারে এর সবচেয়ে বড় প্রমাণ হলো উহ যুদ্ধে মুসলমানদের প্রাথমিকভাবে বিজয় লাভের পর যখন নিজেদের ভুলের কারণেই পরাজয় আসলো পরীক্ষা আসলো তো সেই সময়ে। সেই বুখার নাম ধরে আবু বকরের নাম ধরে ডাকলো জবাব দিলেন না এভাবে বলতে বলতে একটা পর্যায়ে সে যখন বলে ফেললো তার সেই যুগের যারা দেবতা ছিল তাদের জয় দিতে লাগলো সে বলছিল ওল হুবাল ওল হুবাল একটা দেবতা জয় হবল আর জয় হবল বললো আচ্ছা হবলের যদি জয় হয় আল্লাহ কি হবে তো যখন আবু সুফিয়ান এই কথা বলল। এতক্ষণ পর্যন্ত নিজেদের ব্যাপারে কথা শুয়ে নিয়েছেন রসুল সুয়ে নিয়েছেন সাহাবিরা চোখ থেকেছিলেন কিন্তু যখন আল্লাহর আল্লাহ খেয়ে আল্লাহর আল্লাহ না বলে আল্লাহর আজি বহু তোমরা তার কথার জবাব দিয়ে দাও ওমর বললেন হে কি জবাব দিব রসুল তাকে শিখিয়ে দিলেন তুমি বলো আল্লাহ আজাল আর তোদের হবুলের কি দাম আছে আমার আল্লাহ সবার অধিক সমুন্নত আমাদের উজ্জা দেবতা আছে সেই উজা দেবতা আমাদেরকে বিজয় দেয় তোমাদের তো কোনো উজ্জা দেবতা নেই সুতরাং মুসলমানদের কপালে কোনো বিজয় নেই রসুল বললেন আজিবু আল্লাহ আমাদের অভিভাবক আর তোদের তো কোন অভিভাবক যে মুসলমান সবকিছু সয়ে নিতে পারে কিন্তু আল্লাহ রসুলের সানে সাহাবিদের সানে উপহাস করা তাদের কথার জবাব দেওয়া দুনিয়ার মধ্যে যত আমল আছে তার মধ্যে সর্বোত্তম আমুলের অন্তর্ভুক্ত এই ব্যক্তির মর্যাদা বোঝানোর জন্য যথেষ্ট এটা হলো ছোট্ট একটা ভূমিকা যদি পরবর্তী কথা বুঝতে চাই এই কথা মাথায় রাখতে হবে যে আমার নবী রহমতের নবী কেন কারণ তিনি জিহাদা তিনি আছে কোন কোন বর্ণন অনুসারে এগারোটা তরবারি রেখে গিয়েছে উমতের জন্য নবীর প্রতিটা রেখে যাওয়া জিনিস আদর্শ হবে নবী মৃত্যুর সময় এগারোটা তরবারি রেখে গেলেন नबी कारणी जिहदरा आजकल दुनिया मुसलमान रासलमान मध्य दुई तप का एक, आच्छे तो दिहेर दिहेर एक तो आका गोटा दुनिया उम्मत, उम्मत के गोटा दुनिया आक्रांत है गोटा देहर मध्य बैठा छड़िए पड़े तो अल्लाह रसुल को उपम दी एक देहर संगे देहर को आक्रांत है पृथ्वी प्रत्यंत अंचले मुसलमान गादी रक्त झराना मांग बन हरण कर मुसलमान घूम खराब खबर दबे कारण मुसलमान तरह देह आक्रांतर मुसलमान हलो जरा गोटा दुनिया मुसलमान देर के लिए फिकिर कर श्रेणी मुसलमान हलो जरा साम्प्रदायिकार मध्य लिप्त কেউ নিজের দেশের মুসলমান এলাকার মুসলমান নিয়ে আর কেউ নিজের দলের মুসলমান নিয়ে সন্তুষ্ট কুল বিমা আলাদে হিমফারি হন প্রত্যেক দল তাদের নিজেদের আচার আচরণ নিয়ে সন্তুষ্ট অন্যদের নিয়ে কোনো ফিকির নেই সব করে ছাই হবে তার তারপরীন তোমারও সিরিয়াল চলে আসবে তখন দুনিয়া বাসীও বলবে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার তোমার মৃত্যুতে কান্না করার জন্য একটা কুকুরও খুঁজে পাওয়া যাবে समाधान दिए रेखे मुक्ति पथे साफल भेजे भेगे बोले उम्म जेहे कुरान के पीछे पेचने फेले रेखे কোরআনের বিধানের দিকে ভূখেপ করে না বা কোরআনের কিছু অংশ মানলেও কিছু না কথা ভুলে যায় উপেক্ষা করে যার কারণে সমাধান কোথায় হাদিসের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন রসুল ইদা তবে যখন তোমরা সুদী লেনদেন করবে এইনা হলো সুদের বিশেষ একটা প্রকাশ যখন তোমরা সুদী লেনদেন করবে হ্রদ বিজারাই খেত খামার নিয়ে চাকরি বাকরি নিয়ে ব্যবসা বাণিজ্য নিয়ে সন্তুষ্ট থাকবে আর আল্লাহ আল্লাহ তোমাদের উপর লাঞ্চনা চাপিয়ে দেবেন তিনি তোমাদের থেকে নেবেন না হাতটা জু দিন না তোমরা এই জিহাদের পথে ফিরে আসবে তারা বলে আমরা মক্কি মুসলমান মাদানি যুগের সময় এখনো আসেনি আরে কবে আসবে কে আমার করে পরে আসবে তাদেরও নবীর এই মাজলুম ফরজ কথা মনে আসে আমি আগেই বলেছি আল্লাহ নিজেই বলেছেন ওহো কুরহুল্লা কোন এই কথাগুলো অনেকের কাছে পুরাণের কথা এখানে আমার কোন ব্যক্তিগত একটা অভিমত আমি তুলে না যে আমার মনে হয় আমার ভাবনা আমার চিন্তায় একটা কথা বলবো না কারণ আমার কথা শোনার জন্য আপনারা এখানে আমাকে দাওয়াত করেননি আল্লা জীবনের মধ্যে মুসলমানরা এভাবে ভাগ করে ফেলেছে যার কারণে যখন মুসলমানরা শোনে যে সাম্রাজ্যবাদী কুফলি পরাশক্তি পৃথিবীর কোন মুসলিম কান্ট্রির উপর হামলা করেছে चढ़ाओ हो मुसलमान बड़ा लीडर सामने अंधकार चो शुदू सर्षेफल देखिए अथच आल्ला नबी हमारे मध्य रहमत जिहद रेखे गई जिहदा तो व्यक्ति मुखापेक्षी मुखापेक्षी मुखापेक्षी হেফাজত করবেন ততদিন পর্যন্ত নিজে জিহাদকে হেফাজত করবেন দুনিয়ার মধ্যে যতদিন এই কোরআন থাকবে ততদিন দুনিয়ার মধ্যে জিহাদ থাকবে কি হাদিসের স্পষ্ট ঘোষণা কারো অবনতি এই জিহাদের মধ্যে কোন প্রকার বাধা সৃষ্টি করতে পারবে না দুনিয়ার মানুষরা জিহাদ নিয়ে অনেক চিনিমেনা খেলে ফেলেছে রসুলের যুগ থেকে শুরু হয়েছে কিন্তু जे जेहर बिदे जुगे जुगेचारचार शत्रु पक्ष का मुशरिक नस्तिक मुक्तार बेमान चार चौरासी चाहते अयत अल्लाह जिहा कर जिहा फरज हार कथा কোথাও ফাজিলতের কথা বলেছেন কোথাও আল্লাহ জিহাদের ক্ষুধাক্ত হওয়ার কথা বলেছেন কোথাও মুজাহিদের বিভাষত্ত হওয়ার কথা বলেছেন কোথাও মুজাহিদের ক্লান্ত হওয়ার কথা বলেছেন কোথাও মুজাহিদের আহত হওয়ার কথা বলেছেন কোথাও মুজাহিদের শহীদ হওয়ার কথা বলেছেন প্রতিটা বিষয় চারশো চৌরাশি আয়াত নাজিল হয়েছে শুধু তাই না বরং চোখ একশো চোদ্দটা সুরার মধ্যে অনেকগুলো সুরা আছে যার নামই হলো জিহাদ जिहा नाम, नाम पौर लागे कबर आजबर कथा सुनले कान्ना जाना नुन खूब भेतरे भारो लागे जिहदर कथा सुनले सब कष्ट लागे सबा আপনি স্বীকার করেন বা না করেন সকলের কষ্ট লাগে এমনকি একটা বাস্তবতা করবেন যারা শুনতে থাকে তারা ভয় পেতে থাকে কখন না জানি আবার আল্লাহর আজাব তো আসবে না দুনিয়ার আজাব চলে আসবে তারা আল্লাহর আজাব ভয় করে না দুনিয়ার তাহ প্রভুদের কথা ভয় করে তার জীবনে সাতাশ না বরং মাত্র একটা জেহাদে শরিক হতেন। এই জিহাদের পথে যদি মাত্র একজন সাহাবীর রক্ত ঝরত তাহলে এই জেহাদের সাব্যস্ত হওয়ার জন্য যথেষ্ট হতো এক জিহাদ আল্লাহর সঙ্গে এমত অবস্থায় মিলিত হবে তার গায়ে জিহাদের কোন চিহ্ন নেই সে আল্লাহর সঙ্গে এমন অবস্থায় মিলিত হবে তার মধ্যে ত্রুটি থাকবে দুনিয়ার মধ্যে আসা शाह उम्मी आल्लर खबरदार शहदात दीबें कष्ट व्यथा लगभग मायर कल खाली তার সন্তান হারা হয়ে যাবে তো আমার সন্তান রেটিম হবে আমার স্ত্রী বিধবা হবে আমার পর দুনিয়াতে দিনের দাওয়াত বন্ধ হয়ে যাবে দিনের মেহনত বন্ধ হয়ে যাবে আল্লাহ আমাকে ইঞ্জেকশন দিতে থাকবে আর একজন ডাক্তার বুকের উপর চড়ে পাম্প করতে থাকবে আর তখন আমার সকল আত্মীয় পরিজন সামনে উপস্থিত হবে আরে আল্লাহ আপনি মৃত্যু দিলে আমাকে সেই মৃত্যু আল্লাহর কাছে হইয়া এরপর যেন আবার জীবন দেওয়া হয় উক্তাল আবার শহীদ করা হয় আবার জীবন দেওয়া হয় উক্তাল আবার শহীদ করা হয় আবার জীবন দেওয়া হয় আবার শহীদ জন্নাতের জঞ্জাবিল জন্নাতের সারাবান তহুরার চাইতে অধিক পবিত্র এবং মিষ্ট এমনকি জান্নাতের दुनिया मृत्युर तुलसलमान जिहद के क्यों भलोबाशे अनेक कारण कारण जिहदर मध्य आल्ला तज्जत रखे जत दिन दुनिया मध्य जिहद सारा दुनिया मुसलमान देर पीठ ठेकान मत एक जैगा जेटा देशेदे निर्तित निर्जात हुए रक्तर सागरे भेसे आश्रय कथायब पीठ ठेकान जैगाटुक नहीं সারা দুনিয়ার রক্তে লাল হয়ে আছে কুকুরের রক্তে না শুকুরের রক্তে না আমার আপনার ভাইয়ের রক্তে আর দুই দিন পর আমার আপনার রক্তে সারা দুনিয়া শেষ হয়ে যাচ্ছে কিন্তু আল্লাহ রসুল বহু আগেই বলে রেখেছিলেন সকল বিপদ থেকে আল্লাহ মুক্তি এর দ্বারা তোমাদেরকে দেবে আল্লাহ তালা ইজত রেখেছিলেন এর মধ্যে দুনিয়ার কাফেররা নামাজের বিরুদ্ধে সাধারণভাবে ভাবে অত বেশি করে না রোজার বিরুদ্ধে করে না হজের বিরুদ্ধে করে না জাতের বিরুদ্ধে করে না হা নিঃসন্দেহে কয়টা কারণ কাফেররা খুব ভালো করে জানে এই জিহাদের দ্বারাই তারা লাঞ্ছিত হওয়া সম্ভব কুফরের মেরুদণ্ড মক্কার মধ্যে রাসুল তেরো বছর পর্যন্ত মেহনাত করেছেন দিনের দাওয়াত দিয়েছেন সালাত করেছেন রোজা রেখেছেন বেতুল্লাহ করেছেন সকলে করেছেন কুফরের মেরুদণ্ড ভাঙেনি কিন্তু দ্বিতীয় ইসলামের যখন বদরের ময়দান হয়ে গেল কুফরের মেরুদণ্ড আল্লাহ ভেঙে দিলেন শুধু একজন দুইজন না শুধু এক আবুহাল না বরং সত্তর জন কাফেরকে আল্লাহ তালা তার নবীর হাতে শেষ করে দিলেন আরে দুনিয়ার মানুষ জিহাদের প্রসঙ্গ আসলে অজোর দ্বারা হয়ে যায় जीवन अधिक दामी द्वितीम नाम कई समय रसुल जो देखें मक्का करा क्यों युद्ध कर मैदान तीन सौ पाँच जन हजर গণিমত পেয়েছেন তিনশো জন ময়দানে তিনশো জন ছিলেন না আটজনকে বিভিন্ন কাজে এদিক সেদিক পাঠানো হয়েছিল এই আট জনের মধ্যে একজন তো ওসমানও ছিল যে ওসমানকে তার মেয়ের অর্থাৎ কিন্তু গণিমতের অংশ দিয়েছিলেন ময়দানে ছিল তিনশো পাঁচ জন তরবারে ছিল মাত্র আটটা অপর দিকে এক হাজার জনের বাহিনী নিয়ে আবুজাহাল সেখানে উপস্থিত লড়াই হবে আর এটা তো অসম শক্তির লড়াই না তো কি তারা বাস মুজাহিদ ছিলেন ইল্লা আল্লাহ বলতে বলতে বাস দিয়ে পিটিয়ে তরবারি ফেলে দিতেন এই শক্তিও তাদের ছিল না কিছুই ছিল না একটা জিনিসই ছিল আল্লাহর রাসুল একবারে ভাবেননি থাক আমি যাই 300 3000 नबिर दुनिया ते ना। ना होये जाए के के हाल के नबी भाई मैदान समाधान चाहते उत्तम दो नक्त दुआ करेंदिन जा बचर पर्त दुआ करें কিন্তু নবী সেই দোয়ার উপর করছেন। আল্লাহ যে ছোট্ট একটা দল খুচরা একটা দল এই যে গুড়াবাক যদি তাদেরকে ধ্বংস করে দেন এই জমিনে কোনোদিন আপনারে আপনার এবার পালাচ্ছেন না পৃষ্ঠ প্রদর্শন করছেন না শক্তির দোহাই দিচ্ছেন না অসম শক্তির লড়াই বলে ভাবছেন না তারা বিভিন্ন করছে না আমি আল্লাহ তার সঙ্গে সেরকম আচরণ করব। আরে বান্দা তোমার শক্তি আর কতটুকু তুমি যদি আমার দিকে এক বিঘাত অগ্রসর হও আমি আল্লাহ তোমার দিকে এক হাত অগ্রসর হব তুমি যদি আমার দিকে হেটে হেটে আসো আমি আল্লাহ তোমার দৌড়ে দৌড়ে যাবো নবী ময়দানে চলে গিয়েছেন কোন শক্তি ছিল না জীবনের চাই তো কারো জীবন অধিক গুরুত্বপূর্ণ না কিন্তু সেই নবী সেখানে বসে যখন আল্লাহর উপর ভরসা করে ইমান শক্তি নিয়ে ময়দানের মধ্যে নেমে গেলেন আল্লাহ কুফলের মেরুদন্ড হের কখনো ছিল আর না কখনো আসবে আল্লাহ সেই আবু জাহালের বাহিনীকে এই সাধারণ বাহিনীর হাতে যারা বাস মুজাহিদ ছিল না হাতে আল্লাহ ধ্বংস কর জিহাদের মধ্যে ভালো করে জিহাদের দ্বারাই তারা অপদস্থ হয় জিহাদের দ্বারাই ভেঙে যায় চুলকারি নেই হ্যাঁ তারা তো গোটা ইসলামকে অপছন্দ করে কিন্তু ধাপে ধাপে অগ্রসর হয় তাদের প্রথম দুঃশ্মী হলো জিহাদের বিশেষ করে যখন এই ভারতবর্ষ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দখল করে নিয়েছে চলে গিয়েছিল দুইশ বছর রাজত্ব করে তাদের দেহগুলো গিয়েছিল আদর্শ চলে যায় প্রতিটা সেক্টরে ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবন আমাদের মুসলিম এমন আমার আপনার পেলেরা এমনকি লোকেরাও কাদের আদর্শকে আদর্শ হিসেবে ব্যবহার করে তারা চলে গিয়েছে তাদের আদর্শকে রেখে গিয়েছে যখন ব্রিটিশরা এই অঞ্চলে এসেছিল তারা দেখলো যত বিপ্লবী দমন করে নতুন করে আরো বিপ্লবীরা মাথা চালা দেয় তারা খুঁজেই পাচ্ছে না যে এই পথ কেন বন্ধ হচ্ছে না তাদেরকে বলা হলো তাদেরকে বুদ্ধ দেওয়া হলো যতদিন পর্যন্ত মুসলমানরা জিহাদের উপর অবিচল থাকবে এই জাতিকে কোনো থামাতে পারবে না কারণ তোমাদের আসে টাকার লোভে টাকা দিয়ে করবে কিভাবে করবে তারা বললেই তো বন্ধ হয়ে যাবে না তো সেই সময় তারা গোলাম আহমদ কাদিয়ানি নামকর ভণ্ড নবীকে দাঁড় করিয়ে দিয়েছে তো সেই ভণ্ড নবী দুনিয়ার মধ্যে যত কাজ করেছিল सब चे बिशन ही जिहर जारी बी लिखे छोटी अनुजाई पंचमारिखे संख्या पंचाश अलमारी बी शुद्ध जिहपे लिखे, बोले तार मने तार लिखे तो गोलामद कदिया दुनिया चले गए क्योंकि फेराउन चले जाए तर प्रेतियां मध्य रेखे जा চলে গিয়েছে। যে কথাগুলো কাদিয়ানি বলতো সবগুলো কথা আমাদের সমাজে প্রচলিত এর মধ্যে অন্যতম একটা কথা হলো যেটা শুনলে অনেকের মনে কষ্ট লাগবে জেহাদে আসবর জেহাদে আকবর ছোট জেহাদ আর বড় জেহাদ আমার নবী छुटे जा नारी चिबे खाटा ना कि छोट जिहद जिहालम जिहद बड़ जिहदा এতগুলো জিহাদ ছোট জিহাদ আর তোমার দুই দিনের কলমের খোঁজ বড় জিহাদ জিহাদের কত ভাষ্য ভেজাল জিহাদের চাপায় আসল জিহাদি খুঁজে পাওয়া যায় না राजनैतिक जिहद सांस्कृतिक जिहद्य जिहद कब्य जिहद कलम जिहदर छो छोटो जिहदा बड़ जिहदा अल्लाह कुरान चौदहश बचर आगे गई आचरण टाइमरा मात्र ग्यारशो दुई बचर आगे आचरण आल्ला कुरने बोलते তাদের সকলের কাছে অস্ত্র থাকবে তারা মসজিদের মধ্যে নাইজেনিয়া যেটা হয়েছে মসজিদে ভুকে নির্মম তোমাকে হত্যা করবে কিন্তু তুমি আত্মরক্ষা করতে পারবে না অধিকার তোমার দুনিয়ার মধ্যে এইসজিদ দখল করবে তারা হবে তোমরা জঙ্গি তোমরা সন্ত্রাসী আমরা বলব না না খবরদার আমাদেরকে জঙ্গি বলো না আরে ইমান বিক্রি করে দিচ্ছি নামাজ থেকে শুরু করে সকল বিধান প্রয়োজনে ছেড়ে দিচ্ছি কিন্তু এই ত্যাগ আমাদের গায়ে লাগিও না আমরা নিরীহ মুসলমান আমাদের মতো বলাই ভাগা মুসলমানী মুমিন আল্লাহর কাছে দুর্বল মুমিনার চাইতে প্রিয় তুমি দুর্বল হয়ে নিরীহ হয়ে শ্রেষ্ঠ সাজার চেষ্টা করছো আরে আল্লাহর কাছে তোমার দাম নেই আল্লাহর কাছে শক্তিশালী মানুষদের দাম কোন শক্তি দৈনিক শক্তি না আব্বা যান দাদা জান এই বলে সেগুলো না করলে হয় না সারা জীবন তো করলেন রাসুলের সঙ্গে এত এত ময়দানে চলে গেলেন এখন বাদ দিলে হয় না জবাব দিলেন আমি কিভাবে বাদ দিবো আমার আল্লাহ তো কোরআনে বলে দিয়েছেন তোমরা বেরিয়ে পড়ো থাকো আর শিকাল থাকো দুটো শব্দ আরবে শব্দ একটা হলো তোমার শক্তি অনেক থাকুক শিকালানিফা খিফাফান, কাফেররা অনেক শক্তিশালী হোক শিকালানা দুর্বল হোক ফিফা তোমার অনেক ব্যস্ততা থাকুক শিকালান তোমার ব্যস্ততা না থাকুক সব হালতের মধ্যে আল্লাহ আমরা যাব না আমরা এখানে বসে প্রয়োজনে বাসের আগে লাফালাফি করবো সেখানে আমরা যাবো না আমরা যেতে রাজি না আমাদেরকে বাঁচতে হবে আমরা মরে গেলে ইসলামের ঠিকাদারিকে পালন করবো फिर जाबी रहमत रहमत व्याख्या पाल्टे खुब भलो रखें इसलाम सन््रास हराम कर प्रवेशमान हरा इसमें निषिध कर त्रासधित करते करते व्यक्ति जो जिहे तरह तो इमान भेतर अवशिष्ट थके अबू कु মুসলমানদের বড় নাজক সময়ে মুসলমানদেরকে কালম করে ফেলে দাঁড়ানোর জন্য তিনি তাস্কীর করছেন একজন পদ্মানসীন নারী বোরকাবৃত অবস্থায় তার কাছে চলে আস তিনি তাকে বললেন কি ব্যাপার তুমি এখানে কেন এসেছো ছোট্ট একটা দলিল মুসা আলি ইসাল্লাম তার সম্প্রদায়ের লোকদেরকে নিয়ে আমার একা গোত্রের বিরুদ্ধে জিহাদ করার জন্য গিয়েছি সেখানে বেলাম একজন আলেম তারা ইলমের সঙ্গে গাদ্দারি করে তাদেরকে দিল যদি যদি একজন মুসলমান মাত্র একজন মুসলমানও কোনো নারীর সঙ্গে কুকুর মে হয় আল্লাহ সাহায্য উঠে যায় তো যখন তাদেরকে ছেড়ে দেওয়া হলো দিন যায় দুই দিন যায় কেউ তাদের দিকে উল্লেখযোগ্য ভাবে ফিরেও তাকায় না তাদের ডাকেও সারা দেয় না কিন্তু মাত্র একজন লোক নফসের ধোকায় পড়ে তারা ওভানে সারা দিয়ে বসলো তো আল্লাহ তালা আজাব রাজির হয়ে গেল মুহূর্তের মধ্যে হাজার হাজার মানুষ সেখানে নিহত হয়ে গেল যারা এসেছিল আমালিকা গোত্রের বিরুদ্ধে জিহাদ করার জন্য কিন্তু আল্লাহ এমন মহামারী জারি করে দিলেন প্রেগ লোক তাদের মধ্যে ছড়িয়ে পড়লো অল্প সময়ের ব্যবধানে হাজার হাজার লোক সেখানে মৃত্যুবরণ করলো मुसा आले तो बुझे कुन रोगना, कुन राजा। खोज नहीं गुणागार व्यक्ति के पेल पे युगे सरियत तुलना मूलक कठोर छोड़ से पापर शि मृत्युदंड আমরা তো সারা জীবন পাপ করতে করতে করি আর তরবারের আঘাতে দিখণ্ডিত করে দিলেন আল্লাহ তো রাজা উঠিয়ে দিল ফিতনা তো বড় ফিতনা আবু বুদামা স্বামী তিনি ভাবছেন যে ফিতনা চলে আসলো সে কেন সামনে আসলো কি ব্যাপার এবার সেই নারী তাকে বলছে হ্যাঁ আমার আপনি গত আগের বছর এসেছিলেন। সেই আমার স্বামী আপনার সঙ্গে ময়দানে চলে গিয়েছিল গত বছর যখন এসেছিলেন আমার সন্তান আপনার সঙ্গে চলে গিয়েছিল এই বছর তো আমার ঘরে আর কেউ নেই স্বামীও ফেরত আসেনি সন্তানও ফেরত আসেনি এখন তো আপনার ডাকে সারা দেওয়ার মতো নেই কাপড়ে জড়িয়ে রেখে জন্য কোনো পরপুরুষের হাত যাতে এখানে না লাগে কিন্তু আমি তো আমার অন্তরকে ঠান্ডা করতে পারছিলাম না যে আপনি এই চুলগুলো নেন এটাকে কোনো মুজাহিদের রসির সঙ্গে বেঁধে কোনো একটা ঘোরার সঙ্গে লাগিয়ে দেন আল্লাহর কাছে অনেক দাম আছে এক সাহাবি ময়দানের মধ্যে নামাজ পড়ছেন তীরে সে বিদ্ধ হলো দেহ থেকে রক্ত ঝড়ছে দুনিয়ার ফত অনুযায়ী তার তো নামাজ ভেঙে যাওয়ার কথা কোনো মাঝাব অনুযায়ী নামাজ হওয়ার কথা না হানাফি মাঝাব অনুযায়ী রক্ত বের হলে অন্য মাধাবের দিকে রক্ত বের হলে যদি না যে লেগে ক্ষেপণাস্ত্রের মতো না লেগে মুহূর্তে তার কাপড়ে রক্তাক্ত হয়েছে রক্তাক্ত কাপড় নিয়ে নামাজ পড়া কিভাবে চায় কিন্তু নামাজ চালিয়ে গিয়েছে একই ভাবে এর চেয়ে সহজ একটা উদাহরণ দেই অনেকে নাম শুনেছেন রাসুল ওমরা করার জন্য মক্কার দিকে যাচ্ছেন হোদাই বিয়া প্রান্তরে এসে মক্কাবাসীদের পক্ষ থেকে অবরোধের শিকার হলেন বল হলো খবরদার তোমাদের ওরা করতে দেওয়া হবে না তারা সুল ওসমানকে শান্তির দূত হিসাবে বার্তা বাহক হিসাবে মক্কায় পাঠিয়ে দিলেন যাও কুফার লিডারদের কাছে বলে আসো আমরা এখানে লড়াই করতে আসিনি যুদ্ধ করতে আসিনি আমাদের সঙ্গে অনুপ্রস্তুতিও নেই আমরা এসেছি আল্লাহর ঘর তফ করার জন্য ওমরা করার জন্য তিন দিন থাকবো ওমরা করব আবার ফিরে যাব তোমাদের সঙ্গে কোনো ঝামেলায় জড়াবো না কিন্তু কাফেররা আহ্বানে তো সারা দিলা করে ফেল শুধু করে করেন চারিদিকে খবরটা ছিল মিথ্যা আল্লাহ রাসুলের কানে যখন এই আওয়াজ আসলো একত্রিত হলেন চোদ্দের সামনে রাসুল হাত বাড়িয়ে দিলেন তোমরা আমাকে বেয়াত দাও কিসের এত সস্তা হয়ে যায়নি কুকুর আর শুকুরের রক্তের যেমন বদলা হয় না মুসলমানের রক্ত এভাবে বৃথা প্রবাহিত হতে থাকবে তার কোন বদলা নেওয়া হবে না রাসুল সাহেবদেরকে একত্রিত করলেন ব্যয়াত নিলেন अच्छा आल्ला मिथ्यामचारे खबरदार नबी अपन भाई ना उचित हाँ মুসলমানের কি পরিস্থিতি বাস্তবায়ী মুসলমানের বুক থেকে রক্ত ঝরেছে না। তাহকিক না করে কেন আপনি বাই হাত আল্লাহ চাইলে তিরস্কার করতে পারতেন করেননি বরঞ্চ আল্লাহ তারা তো মূলত আপনার হাতে দিচ্ছে না তারা মূলত আল্লাহর হাতে বায়াত দিচ্ছে শুধু হাতই আছে তার না রক্তের বদলে নেওয়ার যে বায়াত তোমরা দিলে এই বায় যদি ভঙ্গ করোকুস আলানি এর ক্ষতি তুমি আর যে ব্যক্তি মুসলমানের জজ্বার আল্লাহ আজকে তো হেকমতিরা আমাদেরকে গালি দেয় অতি জজবাতি বলে আরে মুসলমানদের গৌরব ছিল জজবা থাকে আমাদের তো জজবা মরে গেছে মিনার থেকে আল্লাহবের মধ্যে মুসলমানের কথা চিন্তা করলে অন্তর বিগড়িত হওয়া দরকার ছিল আল্লাহর পথে নিজেকে কোরবান করার না থাকা দরকার ছিল আমাদের ভেতরে থাকে না জজবা মরে গেছে পাগল ছিলেন এমনকি আল্লাহ নবীকে বিভিন্ন তোমরা তো যুদ্ধ করতে আসুন তোমাদের সঙ্গে তোর অনুপ্রস্তুতি নেই আর একজনের রক্তের বদলে নিতে গিয়ে আরো দর্শনও তো শেষ হতে পারো যে গিয়েছে যাক আমরা সবাই বসে বসে দেখি এই কাজ তিনি করেন মুসলমানরা বলতেন এটা কোন দায়িত্বের হাদিস আমরা তো বানিয়ে ফেলেছি ফজিলতের হাদিস শুনতে ভালো লাগে আপাস নবির ও যদিও কথা দাওরাপাস নাই আলম আছে দেখা যায় না আমরা দুনিয়া বাসী আমাদের মুরিদ হবে আমাদের গোলাম ভাই থাকবে তাদের হাদিয়ে আমাদের পকেট ফুলে থাকবে কত না ভালো বিষয় কিন্তু তিনি বলতেন আরে এটা ফজিলতের হাদিস না দায়িত্বের হাদিস আর নবির ওয়ারিস যারা ছিল তোমরা তো অনেক পরের ওয়ারিস আবু বকর ছিল ওয়ারিস আলী ছিল ওয়ারিস তারা তো শুধু মসজিদ আর মাদ্রাসা ফিকির করতো না উম্মত কে নিয়েও তো ফিকির করতো এক একজন এক একটা দিক সামলাত আবু বকর ও ওসমান আলী খেলা কথা দেয়তো সামলাতে যে খেলাফত পই বছর যাবৎ ব্যাথা নেই যদি নিজে চুপ থাকতো তাও নয় ধরতাম একটা ওজন তুমি পারো না তোমার সাহস হয় না তুমি চুপ থাকো নিজেও বলবে না কাউকে বলতেও দিবে নিজে তো আনিল হাকিস তো আমি আখরাস क्यों करो যত বিস্তারিত বর্ণনা করা হয়েছে তার চেয়ে কয়েক গুণ বেশি বিস্তারিতভাবে। ভাবে বিধানের কথা বর্ণনা করলেন তোমরা সেখানে যাও না কেন আমরা যেন নিজেদেরকে বাঁচাতে পারি কে বলেছে যাই না আর এটাই তো বড় জিহাদ জিহাদ ज पदिष्कार करबी जेहद के बनिए छोट जिहाद जेहद के बनिए बड़ो जिहद और কিছু জাল হাদিস কিছু জাইফ হাদিস অত্যন্ত অগ্রহণযোগ্য হাদিস এগুলোকে পুঁজি করে আমরা আমাদের পক্ষে দেওয়ার চেষ্টা করেছি যদি খন্দকের ময়দান থেকে ফেরার সময় নবী এই কথা বলেছেন জিহাদ জিহাদ আমরা ছোট থেকে দিকে ফিরে আসলাম যদিও বর্ণনা সহি না তারপরে ধরে নিলাম যদি সহি হতো নবী তো খন্দক থেকে ফেরার সময় বলেন তুমি কেন বাথরুম থেকে ফেরার সময় বলো তুমি খন্দকের ময়দানে যাও পেটে পাথর বাথ আপনি তো রহমতের নবী আল্লাহর কাছে দোয়া করেন আপনি দোয়া করলে তো আল্লাহ দোয়া কবুল করবেন সেই সময় নবীতা উঠিয়ে দেখিয়ে দেন আরে তোমরা তো মাত্র একটা একটা করে পাথর বেঁধেছ আমার পেটে তো দুটো পাথর বাধা তো আমরা যদি এই পরিস্থিতি থেকে এসে বলতাম যে শোনো কাজ কিন্তু শেষ হয়ে যায়নি ময়দান থেকে ফিরেছ এখন আবার নারী নিয়ে মেতে না দুনিয়া নিয়ে মেতে এখন নসের সঙ্গে থাকো। তাহলে একটা ছিল। কিন্তু আমরা নবীর সঙ্গে গাদ্দারি করেছি তার রেখে যাওয়া দায়িত্বের সঙ্গে আমরা অবহেলা প্রদর্শন করেছি দুনিয়ার মধ্যেও যার কারণ লাঞ্ছিত হয়েছি আর আশ রাতের মধ্যে আমাদের লাঞ্ছনা আছি তো এই জন্য আল্লাহ রসুলের সাহাবি যারা ছিলেন এক একজন সাহাবি সব সাহাবি হাতে ছিলেন না সব সাহাবি মুফতি ছিলেন না সব সাহাবি ছিলেন না কিন্তু একশো থেকে একশো জন সাহাবি মুজাহিদ ছিলেন যেমনি ভাবে নামাজে ছিলেন রোজাদার ছিলেন একইভাবে তারা সকলে মুজাহিদ ছিলেন দিনের জন্য তাদের সকলের প্রবানি ছিল এই ক্ষেত্রে কেউ কারো থেকে পিছিয়ে যায়নি হয়ে গেল আর ওরা তো আমাদের চেয়ে বড়জন্নাথ পেয়ে যাবে তারা তো আখরাতের লাইনে এগিয়ে গেল তারা গিয়ে আব সাল্লাম হোকাই কেও নামে পাঠিয়ে দিল যে মর্যাদার ক্ষেত্রে আখরাতের ক্ষেত্রেও তো কোনো ছাড় দেওয়া যায় না ময়দানের মধ্যে আবুকুরমান আলীর মতো রাষ্ট্র ময়দানে দেখা যায় আব্দুলের দেখা যায় কি মহাজ এবং মহামাজের মতো বালক ময়দানের মধ্যে দেখা যায় পুরো পুরো সাহাবিদেরকে লিঙ্গিয়ে লিংড়িয়ে ময়দানের মধ্যে যেতে দেখা যায় এমন অন্ধ সাহাবি ময়দানের মধ্যে দেখা যায় এমনকি কাববিন মালিক উবাইব এরকম এক একজন জাননি। দশ নম্বর দিনে তার দুইজন বিবি ছিল মাছনা ছিল যেটাকে আমাদের সমাজে অনেকে আবার হারাম মনে করে। যদিও সাহাবিদের জীবনী খুললে বা নোবেল জীবনী খুললে দেখা যায় অধিকাংশ জনেরই একাধিক স্ত্রী ছিল समाजे तो, जो दिक तो तार एक कर ले कण्ठसा रखा जो कर स्त्री छोड़ एक तरफ घरे गुंदर एक घर छोड़ দুই স্ত্রী অনেক সুন্দরী ছিলেন তারা তার জন্য খাবার রেডি করে রেখেছিল তার জন্য সুন্দর পানীয় এবং শরবতের ব্যবস্থা করে রেখেছিল তিনি যখন সেখানে গিয়ে হাজির হলেন তাবুকের সেই সময়ে ছিলেন তাবুকের ময়দান ময়দান বড় ছিল আল্লাহ নিজে বলেছেন শাহুল এক কঠিনতার সময় সেটা ছিল এত গরম ছিল তাবুকের ময়দান এত বেশি উত্তপ্ত ছিল যে সেই ময়দানের মধ্যে যদি কাঁচা গোস্ত রাখা হতো ভোনা হয়ে যাওয়ার উপক্রম তখন তিনি কসম করে বললেন যে আল্লাহ কসম করে বলি আমি এভাবে এত আরামের মধ্যে থাকব। আমার আমার নবীন আমার নবী সেই গরমের মধ্যে সূর্যের পোখর তাপের মধ্যে তিনি কষ্ট করবেন আর আমি এখানে বসে শরবত পান করব। খাবার গ্রহণ করব। আর স্ত্রীদের সঙ্গে বেঁচে থাকব, আর এটা তো কোনোদিনও আমার সান হতে পারে না আরে এটা তো কোনো ইনসাফের কথা না সঙ্গে সঙ্গে তিনি বললেন যতক্ষণ রাসুলের সঙ্গে মিলিত তোমাদের সঙ্গে আর কোন কথা নেই চলে গেলেন তাবুকের ময়দানের দিকে যখন তিনি এসে দূর থেকে উঠ নিয়ে আসছেন রাসুল সেই দৃশ্য দেখলেন রাসুল বললেন কোন আবা খাইসামা আরে আমার মনে হচ্ছে সে আবু খাইসামাই হবে যখন তিনি কাছে আসলেন সাহাবিরা বললেন হা সে আসলে আবু খাইসামা রাসুল তাকে সুসংবাদ শোনা সাহাবিরা পাগলপান হয়ে থাকতেন কেন এমন সময় ফজিলা শুনলেন যে জান্নাত হলো তরবারি ছায়ার নিচে সঙ্গে সঙ্গে খেজুর গুলো ছুঁড়ে ফেললেন ময়দানের মধ্যে ছুটে গেলেন সেখানেই শহীদ হয়ে গেল আরেক সাহাবি চিৎকার করে বলছেন আরে আমি তুদের পেছন থেকে জান্নাতের ঘান পাচ্ছি গাদদারি করেছে একমাত্র নিজেদের ইসানোর জন্য আরে আল্লাহর দিন যদি বরবাদ হয়ে যায় কি হবে তোমার দিও সিদ্দিকে আকবর নদী আল্লাহ বলতেন আমি আবু বকর জীবিত থাকতে ইসলামের এতটুকু ক্ষতি হবে এটা তো ইসলাম শেষ হয়ে যাবে এই যে ইসলামের এত ভাষণ বেরো হয়েছে মডার ইসলাম লিবার ইসলাম ইসলাম টু ইসলাম এগুলো আবার কি জিনিস যেগুলো সুবিধাবাদী ইসলাম যতটুকু ইসলাম মানলে আমাদের প্রভুরা অসন্তুষ্ট হবে না যতটুকু ইসলাম মানলে আল্লাহ খুশি থাকবে তোমরা গিয়ে লড়াই করো আমরা এখানে গ্যালারিতে বসে আছি চার ফপা হলে আমরা এখানে কিন্তু আমরা আপনি গিয়ে ইসলাম বা একটা কায়ে করেন আমরা এখানে বসে আছি গোল যেদিকে যায় সেদিকে আছি এই জন্য ভাই সময় এখনো আছে যতদিন না চোখ বন্ধ না হবে সময় আছে আমি মুনাফিক হয়ে মরবো নাকি হয়ে মরবো এটা আমার আমার হাতে দিয়েছে যে কোনো পথে চলতে পারি চিরকালের জন্য যদি সফল হতে চাই দুনিয়ায় কিছু কষ্ট করতেই হবে হাদিসের মধ্যে আছে পরীক্ষা যত বড় হয় পুরস্কারও তত বড় হয় শুধু বড়ই না আল্লাপর নারাজ হয়ে যায় আল্লাহ তার উপর নারাজ হয়ে যায় সে আল্লাহর পথে নিজেদেরকে কোরবান করতে রাজি আছি তো আমরা যদি নিয়ত করি আমার পথে যারা চেষ্টা চালায় যারা হকের উপর উঠতে চায় উহিত কায়ম করতে চায় মিল্লাক ইব্রাহিম বাস্তবায়ন করতে চাইাহিয়ানা আমি আল্লাহ তাদেরকে আমার পথ দেখিয়ে দেবো আমি যদি আল্লাহর জন্য নিজেকে প্রাই আল্লাহ আমার অন্যরা হাসতে পারে দেখেছ আগেই না করেছিলাম জজবা দেখি এখন কোন হালত দেখে এনেছে আরে পরীক্ষা যখন আসে মমিনার ইমান বেড়ে যায় তুমি তো দুনিয়ায় পরীক্ষা পড়তে রাজি হও না আল্লাহ তো চোখ যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে একবার বন্ধ হলে যতই কান্নাকাটি করি না কেন কেয়ামতের দিন তাদের মর্যাদা দেখে যতই ঈর্ষা করি না কেন সেই মর্যাদায় তো কোন আমি উপনীত হতে পারবো না আব্দুল্লা বিন হোজাফাকে যখন নিয়ে যাওয়া হচ্ছে তাকে বলল হ্যাঁ এখনো সুযোগ আছে যদি ইসলাম ছাড়ো প্রাণ বাঁচবে এবং যে অফার আগে দিয়েছিলাম সেই অফারও পেয়ে যাবে আবদুল্লাবিন হোজাফা বলছে আরে নর তুই কি ভেবেছিস আমি প্রাণের ভয়ে কাঁদছি আরে মুসলমান আর প্রত্যেকটা প্রাণ আল্লাহর পথে কোরবান করতে পারতাম তাহলে তো কেমন প্রত্যেক দিন আল্লাহর সামনে কোনো কিছু নিয়ে হাজির হতে পারতাম এখন কোন জিনিস নিয়ে আল্লাহর সামনে হাজির তাদের ইমানের ছেলে অবস্থা नबी था। करबी दुनिया तो सुखा पानी एमकि लम्बा लम्बा समय चले गो जल সেই নবীর জন্য যদি আমাদের কেউ কিছু নবীর একটা হবে আল্লাহ তাল কোরআনে বলেন যারা আমার প্রিয় বান্ধব ছয়টা বৈশিষ্ট্য আছে লম্বা আলোচনায় যাওয়ার সময় নেই এর মধ্যে অন্যতম বৈশিষ্ট্য হল ইম তারা কোনো নিন্দুকের নিন্দাকে পরোয়া করে না হেকমতীরা তাদেরকে কি বললো সেই ব্যক্তি কোনোদিন ইসলামের উপর চলতে পারবে না এমনকি মানুষের কথা শুনতে চাইলে মুখে দাঁড়িয়ে রাখা যাবে না সুন্নতি লেবাসও যাবে না মানুষ তো বলবেই তো মানুষ বলে না আল্লাহ তার মুখ থেকে বের করেন কেন যতক্ষণ আমি হকের উপর আছি আমার আমল নামায় নেই আর যোগ হতেই থাকবে এমনকি পুরাণ বলছে আমার ভেতরে যদি এখলাস থাকে সকল নিয়ে আর ঠিক থাকে যেই সময় ময়দানের মধ্যে আমার আমার যদি সামর্থ্য না থাকার কারণে আমি তাদের সঙ্গে শরিক না হতে পারি আর ভেতরে এখলাস ঠিকই থাকে আল্লাহ আমাকে এখানে বসেই তার দিয়ে দেবেন সর্বশেষ একটা পরিচয় করেন্কা ইন বাককাই মানে যারা অনেক কাঁদে কেন কাঁদে আল্লাহ কোরআনে জায়গায় জায়গায় খুলে বর্ণনা করেছেন তারা নবীর কাছে আসে নবী আমাদের তো ময়দানে যেতে মনে চায় আমাদের তো বড় জান্ন এমন কিছু নেই যা দিয়ে আমি তোমাদের ব্যবস্থা করে দিতে পারি যা ব্যবস্থা ছিল সাত অন্যদেরকে দিয়ে দিয়েছি তারা ফিরে যায় আর চোখ থেকে পানি থাকে আল্লাহর পথে বের না হতে পারার দুঃখে কাদে কারণ আমি আল্লাহর পথে যাই না বিষয়টা এমন না আমি তো কপাল আল্লাহ আমাকে কবুল করতে না এই মযদান মযদান জীবনকে বিক্রি করে খোদ আল্লাহ তার জীবন কিনে নেন তোর মধ্যে স্পষ্ট বলেছেন যেই বাজারের খোলি जीवने पाईनीा कर तो शर्त पा जाए भलो कथा শর্ত কি কি মোট কয়টি কোন শর্ত কোন ক্ষেত্রে প্রযোজ্য কোন শর্ত কোন আয়াত কোন যখন আসমান থেকে ফেরস্তে আসবে এক লোক মসজিদে গিয়ে বসে আছে অন্যরা নামাজের একামত হয়েছে দাঁড়িয়ে গেছে নামাজ পড়বে সে বসেই আছে চুপচাপ দাঁড়াও না একজন গিয়ে জিজ্ঞেস করলো কি ব্যাপার এটা মত হচ্ছে দাঁড়াও না কেন সে বলে আমার শর্ত পাওয়া যায় কি শর্ত না পড়েছিলাম আর কি নামাজ পড়তে লাগে আমার সেই বোকা। তোমার উজু করলেই তো হয়ে যায় নাকি আসমান থেকে জিব্রিল মিকাইল ইসরাফিল এসে তোমাকে লোটাইনে উজু করিয়ে দেবে শর্ত পাওয়া যায়নি দুঃখের কথা তাহলে শর্তকে আসমান থেকে এসে তারা পূরণ আপনাকে পূরণ করতে হবে এটা জানারও সুযোগ নেই নামাজের বিধান জানি রোজার বিধান জানি সবই জানি এটা জানার সুযোগ নেই কেন যদি জেনে যাই আর যদি দেখা যায় আমার উপর চলে এসেছে তাই তো খবর আছে रीतम तो ठीक मानतम जेहेतुन ये क्षमा दाओ अजुहत आल्ला सामने दीते चाय अथच अरे भाई तुम्हार जीवन आल्ला कबुल कर जिहा मुसलमान जो जानना चाहिए जीवन तो एकटाई क्या আল্লাহ ভালো জানেন হয়তো আমার কাছে অথবা আমার কাছে এমন মৃত্যু আসবে যেই মৃত্যুর কষ্ট সবার মতো শক্তি দুনিয়াতে আল্লাহ কাউকে দেননি কোন পথে হাঁটবো সেটা আমাকে সিদ্ধান্ত নিতে হবে মানুষ বলে না চাইলে জানতে হবে এখানেও বাঁচতে চাইলে জানতে হবে শর্তও জানতে হবে কোন শর্ত কোন ক্ষেত্রে প্রযোজ্য এগুলোকে আরালে রাখা যাবে না কারণ গোপন করে হারাম যে ব্যক্তি করবে না কেয়ামত একদিন তাকে আগুনের লাগাম করানো হবে তো আমি শুরুতে একটা কথা বলেছিলাম যে এত খোলাখুলি কথা বলার কারণ হলো আপনাদের এলাকার নামই হলো ইসলামাবাদ আমিও আশা করি অন্তরে আশা করি যে অঞ্চলের নাম ইসলামাবাদ ইনসা আল্লাহ দেশের মধ্যে সাহসী ব্যক্তিত্ব আছে আর যেই সময়ে স্বপ্ন সত্তরে আমরা উপস্থিত ছিলাম নিজস্ব নিজের চোখে দেখা সবাই ভেঙে যাচ্ছে হাজরত সেখানে উপস্থিত আছেন অথচ বাজ্য দৃষ্টিতে মনে হচ্ছে যে সময় তার গায়ে আর চিৎকার করে বলছেন আনানিব আমি নবী আমি মিথ্যাবাদী না আমি আব্দুল মুতালিবের পুত্র সবাই যদি ভেগে যায় আমি ভেগে যাব না যতক্ষণ জীবন আছে আল্লাহর পথ আমি ছাড়ব আল্লাহ আমি নিজে এসে উপস্থিত হয়েছিলাম যে এই আল্লাহর বান্দাকে যদি এক নজর দেখি রাসুলকে তো দেখিনি আশা করি তার যোগ্য একজন উত্তর শরীরকে দেখে অন্তর তাকে ঠান্ডা করতে হবে যেই অঞ্চলের মধ্যে এরকম আল্লাহর প্রিয় প্রিয় আছে আমি আশা করি সেই অঞ্চলের মধ্যে ইসলাম আবাদ হবে আল্লাহ এক হাত অগ্রসর হবেন আল্লাহর দিকে হেঁটে হেঁটে যাবো আল্লাহ আমাদের দিকে দৌড়ে দৌড়ে আসবেন আরে মুসলমান যদি জাগে দুনিয়া তেমন কোন শক্তি নেই যে শক্তি তাদেরকে রুখতে পারে কারণ হাদিসের মধ্যেই বলা হয়েছে शीघ्र पंचम धापी तो रेल अंधकार जो गभर है भय पावर कि गए सूर्य उठार घनी তারা কোরআনকে মেটাতে পারবে না ইসলামের নাম নিশ্চিনা মেটাতে পারবে না কারণ আমার আল্লাহ নিজে গুলোর হেফাজতের দায়িত্ব নিয়েছে আরে আমরা ময়দান ছাড়বো আল্লাহ তালা ল্যাংরা মশার দ্বারা হলেও ময়দানের কাজ নিয়ে নিয়ে হোলি খেলার আমার আল্লা তার দিনকে বিজয় করবেন জটিও দুনিয়ার কাফের অপছন্দ করে দুনিয়ার মসজিদরা অপছন্দ করে দুনিয়ার মুনাফিকরা অপছন্দ করে দুনিয়ার হেকমতিরা অপছন্দ করে রবের পক্ষ থেকে তোমার উপর যা কিছু নাজিল করা হয়েছে খবরদার একটাও গোপন করোনা সব পৌঁছে দাও আর ভয় পাওয়ার কিছু নেই আল্লাহ তোমাকে মানুষের হাত থেকে হেফাজত করবে আমার আপনার জন্য শুধু এই দাওয়ারটা রেখে যায় আল্লাহ বিধান গোপন না করে অপব্যাখ্যা না করে ভুল ব্যাখ্যা না করে কোরআনের সঙ্গে গাদ্দারি না করে আমাদের দায়িত্ব মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়া এই মিল্লাত ইব্রাহিমের জাগরণে আল্লাহ আমাকে একজন অগ্রদূত হিসেবে কবুল করবে শুধু এই দাওয়ার রেখে যাই মৃত্যু যেদিন আসার সেদিন আসবে গোটা দুনিয়া যদি আমাকে মেরে ফেলতে চায় তারপরও যেই সময় আমার মৃত্যু লেখা এক মুহূর্ত আগেও আমাকে মারতে পারবে না এই কথা যদি কেউ নামিস মুসলমান মৃত্যু যখন আসা তখন আসবে আমার গায়ে যদি না শুধু এই দাওয়াতটা রেখে যাই সত্যকে শুধু নিজে চিনলেই হবে না সত্যকে দুয়ারে দুয়ারে পৌঁছে দেই সত্যের দাওয়াত নিয়ে আবু জাহানের দোয়ারেও যাই আবুল হাবের দোয়ারেও যাই হতুলা সাইবার দোয়ারেও যাই আমি তো জানি না যে ওমর। জাগ্রত করবেন আগামী পৃথিবী আল্লাহ তালা আমাদেরকে বিজয়ী কাফিলায় সামিল করুন আল্লাহ তালা জীবনের সব ক্ষেত্রে মুনাফিকে থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন ওকে তো দোয়া হয়ে যাচ্ছে ফালিল্লাহিল হামদু আলা সামাওয়াতি ওয়া রাব্বিল আউরুবি ওয়াল আলামিন ওয়া লাহুল মুলকু ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল আজিজুল হাকীম আই আল্লাহ রিমাতি গোনা সকল গুনাহ কবুল করে নিন এই মাহফিল ইন যারা শ্রম এটাকে তাদের সকলের প্রচার করার তৌফিক আপনি দান করুন ইয়া আল্লাহ আপনি সকলকে দিনের সহিবুজ দিয়ে দিন ইয়াল্লাহ হককে হক হিসেবে চেনার এবং তা মানার তৌফিক দিয়ে দিন বাতিল কে বাতিল হিসেবে চেনার এবং তা বর্জন করার তৌফিক দিয়ে দিন আল্লাহ আপনার পথে সকল প্রকার বরণ কর্মীরা তৌফিক আপনি আমাদেরকে দিয়ে দিনের দীর্ঘায়িত করুন আল্লাহ যারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে হলেও মানুষের দোয়ার দোয়ার হকের বাড়ি পৌঁছে দিচ্ছে ইয়া আল্লাহ আপনি তাদের নিরাপত্তার ব্যবস্থা করুন তাদের সকলকে সাহায্যের মৃত্যুদান করুন ইয়া আল্লাহ আপনি ইসলামাবাদকে ইসলামাবাদকে ইসলাম আমরাও তাদের ভালোবাসা এখানে এসেছি আল্লাহ এই ভালোবাসা যেন এখানে শেষ না হয়ে যায় আমরা যেন আরো সচ্ছায় হতে পারি জাননাতেও যেন এভাবে আমরা একত্রিত হতে পারি সেই তৌফিক আপনি আমাদেরকে দিন ইয়া আল্লাহ আপনার অনেক বান্দারা अपनारोब्बते अने दूर दूरान्त कष्ट कर ढाथ अन्े सफर कर